আর একটি নতুন পর্ব সপ্তম পর্ব এবং আমাদের আজকের আলোচনার মূল অংশ হচ্ছে বেশ কিছু বিষয় প্রথম অংশে আমরা আলোচনা করার চেষ্টা করবো যখন সাধারণ মুসলিমদের কাছ থেকে প্রকাশ্যে বাইয়াদ গ্রহণ করেন বা ইয়াতুল্মা সেই প্রসঙ্গে এবং সেখানে খলিফা হিসেবে তিনি প্রথম যে খুতবা দিয়েছিলেন তা সেই মহামূল্যবান খুতবার বিভিন্ন শিক্ষণীয় বিষয় সেগুলোকে বিশ্লেষণ করা এবং আলোচনার শেষ দিকে আমরা উল্লেখ করার চেষ্টা করবো খলিফা হিসেবে নিযুক্ত হওয়ার পর আবুকার সিদ্দিকের জীবনযাত্রা জীবনযাপন লাইফস্টাইল কেমন ছিল এবং সংশ্লিষ্ট আরও বেশ কিছু বিষয় গতপূর্বে আমরা উল্লেখ করেছিলাম মঙ্গলবার মাসজিদ নবীতে সাধারণ মুসলিমদের কাছ থেকে বায়াতের আয়োজন করা হয় মঙ্গলবার মসজিদ নাবিতে সাধারণ বায়াতের আয়োজন করা হলো এবং মসজিদের ভেতরে বাইরে হাজারো মুসলিম তারা উপস্থিত ছিলেন আনসার এবং মহাদিরগণ তারা উপস্থিত ছিলেন এই সময়ে অমর রজিৎ লু তিনি আউুবকরকে অনুরোধ করেন উপরে বসার জন্য আন্না সিবনে মালিক রজিৎ লু তিনি প্রণনা করে বলছেন রসুসালামের মৃত্যুর দ্বিতীয় দিন আউুবকরের স্মৃতি তিনি মিম্বরের উপরে বসলেন আউুবকর কিছু বলার আগে অমর তিনি উঠে দাঁড়ালেন এবং শুরুতে আলো সুবাহাত্লাহর প্রশংসা এবং রসুল্লাহ সাল্লাহ ইসলামের উপরে দুরুদ পেশ করার পরে তিনি খুদ্ দিলেন তিনি বললেন আমি আশা করেছিলাম অমর বলছেন যে রসুল্লাহ সাল্লি আসাল্লাম আমাদের পরেও জীবিত থাকবেন এবং তিনি আমাদের সমস্ত দায়িত্ব এগুলো ব্যবস্থাপনা করে যাবেন আঞ্জাম দেবেন কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই যে তিনি আর আমাদের মাঝে নেই তবে আল্লাহমতাল্লাহ তিনি তোমাদের সামনে এমন একটি নোড় রেখে গেছেন যার মাধ্যমে তোমরা সঠিক পথে নির্দেশনা পাবে যে পথে নির্দেশনা আল্লাহ তাল্লাহ তার রসুল্লাহ সাল্লামকে দিয়েছিলেন এবং তিনি বলছেন ওয়াই আবাবা ক্রিন সোহিব ও রসুল ইহি সাল্লাম ওয়াসানঈনি নিঃসন্দেহে আউুকর তিনি দুই ইসলামের দ্বিতীয় ব্যক্তি সেই সাউর সব রকমের দায়িত্ব গ্রহণের জন্য সমস্ত মুসলিমদের মধ্যে উত্তম সুতরাং তোমরা উঠে দাঁড়াও এবং তার হাতে বায়াত গ্রহণ করো অমর লহু তার কথা শেষ হওয়ার পর সাধারণ মুসলিমরা একের পর এক এসে আবু হাতে বায়াত প্রদান করছিলেন সুতরাং আরও একবার আমরা দেখতে পাচ্ছি এই অমতের মধ্যে যিনি অনেকগুলো বড় বড় কাজের বিশেষ কাজের ভালো কাজের উদ্যোগ গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন অমর ইবনুল খতাব রতুল্লান হো তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি সাকিফাই বুনুসাদ সেখানে আবু হাতে প্রথম পায়াত প্রদান করেছিলেন এবং এখানেও মসজিদ নবীতে সাধারণ মুসলিমদের কাছ থেকে যখন প্রকাশ্যে বায়াত গ্রহণ করা হবে তার যিনি সূচনা ঘটালেন তিনি হচ্ছেন অমর ইব্দুল খতাব রাইতুল্লানহো साधारण मुस्लिमरा एक पर एकदी के हाथी बैत प्रदान करणना से हाकिम अल मुस्तर और इमाम बाई वर्णाटी कर देखते पाई अल हाकििमी हदीस टी जदिव इमाम बुखारी और मुस्लिम रही तरह सही ग्रंथे उल्लेख कर शर्त शर्ते उत्तीर्ण एक सही हदीस अबू सहिद अल खुद्री वर्णना कर আউবকর দ্বিতীয় দিনে মেম্বরের উপরে বসলেন মেম্বরের উপরে প্রবেশন করলেন এবং উপস্থিত জনতার দিকে তাকালেন এই সময় তিনি আলীকে দেখতে পেলেন না তখন তিনি কয়েকজন আনসারকে পাঠিয়ে দিলেন তাকে নিয়ে আসার জন্য আলী আসার পর আউ বকর তাকে জিজ্ঞাসা করলেন হে রসুল্লাহ সাল্লামের চাচাতো ভাই এবং আ জামাতা আন্তা শুক্র মুসলিমিন আপনি কি মুসলিমদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে যাচ্ছেন আলী জবাব দিয়ে বললেন লিবা ইয়া খলিফা তু রসুলিল্লাহ সাল্লাম হে আল্লাহ রসুল্লাহামের খলিফা আমাকে ভরসূনা করবেন না এবং আলী এরপরের হাতে বায়াত প্রদান করেন এবং এই বর্ণনাটি সম্পর্কে এই হাদিসটি সম্পর্কে আরো উল্লেখযোগ্যের মন্তব্য এই হাদিসটিকে উল্লেখ করেছেন এবং এই হাদিস প্রসঙ্গে একটি ঘটনা বর্ণনা করেছেন তিনি বলছেন যে আউ বকরের হাতে আলীর বায়াত প্রসঙ্গে এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমাম মুসলিম রহিমা উল্লাহ তার যিনি ওস্তাদ ইমাম মুসলিমের যিনি উস্তাদ ছিলেন যার কাছ থেকে তিনি হাদিস শিখেছেন ইবনে খুজাইমা রহমা তার কাছে হাদিস প্রসঙ্গে জানতে চেয়েছিলেন ইবনে খুজাইমা ইমা মুসলিমকে এই হাদিসটি লিখে দেন এবং তাকে এই হাদিস সম্পর্কে শিক্ষা প্রদান করেন এই হাদিসটি তাকে শিখিয়ে দেন ইমাম মুসলিম যখন তিনি হাদিস এই সনদ দেখলেন তিনি ইবনে খুজাইমাকে বললেন যে এই হাদিস তো অত্যন্ত মূল্যবান এটি একটি মহামূল্যবান উটের মতো ইবনে খুজাইমা তিনি বললেন এটি শুধুমাত্র একটি উটের মতো মূল্যবান নয় বরং এটি একটি স্তূপকৃত ধন ভাণ্ডারের মতো মূল্যবান অত্যন্ত দামি তিনি এর উপরে মন্তব্য করে বলেছেন এই হাদিসটি এবং এর মধ্যে অনেক উপকারী একটি হচ্ছে বায়াত প্রদান করেছেন এবং এটাই সত্য তন থেকে আমরা দেখতে পাই সেখানে উল্লেখ করা হয়েছে আলী রাইফ তিনি তার ঘরের মধ্যে অবস্থান করেছিলেন এরকম সময় একজন ব্যক্তি এসে তাকে সংবাদ প্রদান করলো যে আউু বকর বায়াতের জন্য বসে রয়েছেন অপেক্ষা করছেন এবং সংবাদ পাওয়া মাত্র আলী কাল বিলম্ব না করে তার গায়ে যে জামা ছিল তার পরনে যে জামা ছিল সেটা পরেই তিনি মসজিদের করেননি বাজার প্রদান করতে ঘুড়া করছিলেন এবং মসজিদে পৌঁছে সেখানে তিনি আবুকর হাতে বাজার প্রদান করেন পরবর্তীতে সেখানে তিনি বসে যান এবং এরপর একজন ব্যক্তি এসে তার ঘর থেকে চাদর নিয়ে আসে সেটাকে তিনি তার গায়ের উপরে জড়িয়ে বসেন কাজে এই বর্ণাগুলো থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আলীরানু তিনি আবুকরের হাতে শুরুতেই বায়াত প্রদান করেছেন আরো একটি হাদিস বুখারিতে এসেছে যেখানে উল্লেখ করা হয়েছে আইসাহ বর্ণনা অনুসারে আবর তার হাতে ছয় মাস পর আবার বায়াত প্রদান করেছিলেন কাজী সেটা হচ্ছে আবুকরকে দেওয়া আলির দ্বিতীয় বাইয়াত আলী রহিদুল্লাহ তিনি একবার নয় বরং দুইবার বায়াত প্রদান করেছেন এবং দ্বিতীয় বায়াতের প্রসঙ্গ সেই সম্পর্কিত ঘটনা সাল্লাহ আলহাম আগামী পর্বে বিস্তারিতভাবে দেখার চেষ্টা করব এখানে আমরা এতটুকু উল্লেখ করেই পরবর্তী বিষয় দিকে যেতে চাই যে তিনি আলির হাতে করেছেন এবং এই প্রসঙ্গে সন্দেহের কোনো অবকাশ নেই এবার যাচ্ছি বা আসলে কি এর মাধ্যমে হয়ে থাকে সেই সম্পর্কে কিছু বিষয় জেনে নেওয়ার প্রসঙ্গে বাইয়া এর আক্ষরিক অর্থ হচ্ছে আবিধানিক অর্থ হচ্ছে কোনো একটি লেনদেন বা বেচা কেনা ব্যবসায়িক লেনদেনের মতো কেনা বেচা যদি আমি আপনার কাছে কোনো কিছু বিক্রি করি তাহলে সেই লেনদেনটা হচ্ছে পাইয়া সুতরাং এই শব্দের একটি শাব্দিক অর্থ রয়েছে এবং আরেকটি হচ্ছে পারিভাষিক অর্থ শাব্দিক অর্থে এটা একটি সাধারণ লেনদেন বা বেচাকেনাকে বুঝিয়ে থাকে দুই পক্ষের মধ্যে একটা চুক্তির মতো যদি আমি চাই কারো কাছে কোনো কিছু বিক্রি করতে তাহলে যিনি ক্রেতা তাকেও রাজি হতে হবে এই বিষয়টাকে কেনার জন্য দুই পক্ষ যখন রাজি হয়ে যায় তখন সেখানে একটি চুক্তি হয়ে যায় একটি লেনদেন সম্পন্ন হয়ে যায় এবং বর্তমান সময়ে আমরা দেখি যে যে কোনো লেনদেন বা চুক্তি সম্পন্ন হয়ে যাওয়ার পর দুই পক্ষ একমত হয় এবং সেখানে তারা একে অন্যের সঙ্গে মুসলিমের পারিভার্শিক অর্থে অর্থ হচ্ছে যে নেতা এবং তার অনুসারীদের মধ্যে সম্পাদিত একটি চুক্তি মূলত নেতার আনুগত্যের অঙ্গীকার এবং এই ধরনের বাইয়াত এটা রাসুল্লাহ ইসলাম গ্রহণ করেছিলেন আনসদের কাছ থেকে বাইয়াতুল আকাবায় নারী কিংবা পুরুষ সকলের কাছ থেকেই রাসুল্লাহ সাল্লা আনুগত্যের শপথ নিয়েছিলেন সঙ্গে তিনি বলছেন শাসকের পূর্ণ আনুগত্য স্বীকার করা এবং আনুগত্যের প্রতিশ্রুতি দেওয়াকে এবং বলা থাকে। ইবনে সুলাইমানি তিনি বলছেন ইচ্ছায় অনিচ্ছায় সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সর্ব অবস্থায় স্রষ্টার নাফরমানি ছাড়া ইসলামী রাষ্ট্রপ্রধানের কথা শোনা এবং আনুগত্য করা এবং তার নির্দেশের বিরোধিতা না করা এবং তার সকল কার্যাবলীর প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেল তার নিজের ব্যাপারে এবং মুসলিমদের ব্যাপারে সে আমিরের নির্দেশকে মেনে চলবে সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সর্ব অবস্থায় সে আমিরের নির্দেশ মেনে চলবে এবং তার বিরোধিতা করবে না বাইয়াতের গুরুত্ব প্রসঙ্গে রসুল্লাহ সাল্লাহামের হাদিস রয়েছে আবজুল্লাবনা আমার তিনি বর্ণনা করে বলছেন আমি রসুল্লা সফলামকে বলতে শুনেছি যে ব্যক্তি শাসক বা ইমামের আনুগত্য থেকে হাত গুটিয়ে নিল কিয়ামতির দিন সে আল্লাহর সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যখন তার পক্ষে কোনো অজোর থাকবে না রসুলসল্লাহ ইসলাম তিনি বলেছেন বাইয়া জাহিল এবং যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করলো যখন কি না সে ইমামের আনুগত্যের বায়াত গ্রহণ করেনি সে জাহিলিয়াতে মৃত্যুবরণ করবে বাইরে মৃত্যুবরণ করা এটা হচ্ছে জাহিলিয়াতের মৃত্যু ইসলাম পূর্ব যুগের অজ্ঞতার মৃত্যু এবং এখানে যে শব্দ রসলাম ব্যবহার করেছেন গলায় বা ঘাড়ে বাইয়াত নেই অর্থাৎ এমনভাবে ভাবে এটাকে করা হয়েছে এটা একটা রজ্জুর মতো রশির মতো যাকে বলা হয়েছে ওলাইসে ফি অনুকিহিবাইয়া তার গলায় বা ঘাড়ে কোনো বাইয়াতের বন্ধন নেই কাজে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সিরিয়াস একটি বিষয় যখন কেউ ওই শপথ করে বায়াতের মধ্যে দাখিল হয়ে যায় এই অঙ্গীকারের মধ্যে তাকে সারা জীবন আবদ্ধ থাকতে হয় কাজে সাহাবায়করাম তারা জানতেন যখন তারা উপকরকে বাইয়াত প্রদান করছেন এটা রসউল্লাহ সাল্লাইকে যখন তারা বায়াত প্রদান করেছিলেন তার মতোই একই তার মতোই গুরুত্বপূর্ণ একটি বিষয় বিভিন্ন বিষয়ে হতে পারে ছোট বাইয়াত এবং বড় বায়াত সুনির্দিষ্ট কোনো বিষয়ে ছোট বায়াত গ্রহণ করা যেতে পারে তবে মূল বাইয়াত বা প্রধান বায়াত যেটা সেটা হচ্ছে খলিফার আনুগত্যের বাইয়াত খিলাফার বাইয়াত এবং এই এই ধরনের বায়াত তার রাম তারা রসুল্লাহ আসলামকে দিয়েছিলেন আকাবার দ্বিতীয় বাইয়াতে যখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আসারদেরকে সমাবেত করেছিলেন এবং তাদেরকে তিনি বলছিলেন আমি যাই তোমরা আমাকে এই আনুগত্য প্রদান করো এই বায়াত প্রদান করো যে সেভাবে তোমরা আমাকে নিরাপত্তা দিবে যেভাবে তোমরা তোমাদের নিজেদের পরিবার এবং সম্পত্তির নিরাপত্তা প্রদান করে থাকো হিজরতের আগের বছরে রাসুল্লাহ আনসার সাহব থেকে এই ধরনের চুক্তি নিচ্ছিলেন যে আমি যদি তোমাদের কাছে হিজরত করে চলে আসি তাহলে আমাকে সুরক্ষা প্রদান করতে হবে নিরাপত্তা প্রদান করতে হবে এবং এর জন্য লড়াই করতে হবে কাজে আনসারগণ জানতেন যে এই বিষয়ের উপরে চুক্তিবদ্ধ হয়ে যাওয়া এটা আসলে কত সিরিয়াস এবং কত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে কারণে বায়াত প্রদান করার আগে চূড়ান্ত চুক্তিবদ্ধ হয়ে যাওয়ার আগে এর মধ্যে একাধিক ব্যক্তি উঠে দাঁড়িয়ে তাদেরকে এর তাদেরকে এর গুরুত্ব সম্পর্কে সচেতন করে দিচ্ছিলেন এবং তারা বলছিলেন যে তোমরা ভালো করে জেনে নাও তোমরা কিসের মধ্যে কোন জিনিসের মধ্যে যার কারণে শত্রু বাহিনী তোমাদের থেকে তাদের তরবারি এবং তীরগুলোকে ত্যাগ করবে কাজেই তোমরা যদি মনে করে থাকো যে এই ঝুঁকি তোমরা গ্রহণ করতে পারবে না তাহলে দেরি করার আগে এখনই সেটাকে প্রকাশ করে দাও কারণ চুক্তিবদ্ধ হয়ে যাওয়ার পর আমরা বলতে পারব না যে এখন আমরা সেটাকে পালন করতে পারছি না এখন আমরা পিছু ঘটে যাবো শেষ পর্যন্ত তারা এই বিষয়ের উপরে চুক্তিবদ্ধ হয়ে গেলেন এবং তারা রসুল্লাহ সাল্লাহামের কাছে জানতে চাইলেন যে চুক্তি অনুযায়ী আমরা এটা আপনাকে প্রদান করব। কিন্তু বিনিময়ে আমরা কি পাবো আমাদের প্রাপ্য অংশ কি রসুল্লাহ সাল্লাহাম তাদেরকে বলেননি তোমরা এই বিনিময়ে কোনো অর্থ পাবে রাজ্য পাবে বেতন ভাতা পাবে বা কোনো সম্পত্তি পাবে বরং তিনি একটিমাত্র শব্দেই বলেছিলেন তিনি বলেছেন লকমুল জান্না তোমাদের জন্য প্রাপ্য হচ্ছে জান্নাত যদি এই বিষয়ের উপরে তোমার চুক্তিবদ্ধ হয়ে যাও এবং এটাকে বাস্তবায়ন করতে পারো তাহলে অ্যাক্টিভ পুরস্কারই তোমাদের জন্য যথেষ্ট সেটা হচ্ছে জান্নাত আমি তোমাদের জন্য জান্নাতের ওয়াদা প্রদান করছি সাহাবা একরাম বললেন রবি হেল বাই কতই না লাভজনক কতই না উত্তম এই ব্যবসা কতই না উত্তম এই চুক্তি আমরা কখনোই আপনাকে পরিত্যাগ করব না জান্নাতে থেকে উত্তম আর কি হতে পারে সুতরাং সেই ঘটনা সেই হাদিসের ভাইয়াত চুক্তিবদ্ধ হয়ে যাওয়া সেখানে খিলাফার ভাইয়াতকে বোঝানো হয়েছে যেটা সাহাবা একরাম আমরা সৌসলামকে প্রদান করেছিলেন এবং একই ধরনের বাইয়াত এটা অবক্রসির তারা প্রদান করছেন এই বাইয়াত যেটা খলিফাকে প্রদান করতে হয় সেটাই হচ্ছে মূল বাইয়াত বা প্রধান বাইয়াত বা বড় বাইয়াত এটা একমাত্র খলিফার সঙ্গেই সংশ্লিষ্ট এই বাইয়াত অন্য কোনো ব্যক্তিকে প্রদান করা যায় না অন্যান্য বিষয়ে ছোট বায়াত যেগুলো সেগুলো বিভিন্ন বিষয়ে গ্রহণ করা যেতে পারে এবং বিভিন্ন ব্যক্তি সেগুলো গ্রহণ করতে পারেন উদাহরণস্বরূপ ইসলামের উপরে বায়াত প্রদান করা যায় যে তার ইসলাম গ্রহণ করবেন ইসলামের বিষয়গুলো মেনে চলবেন যে করেছেন এবং হিজরতের উপরে বায়াত প্রদান করা যায় যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট আবু জাহেল তিনি ঘোষণা দিয়েছিলেন মৃত্যু পর্যন্ত যুদ্ধ করার জন্য লড়াই করার জন্য সেখানে সাহাবাহিকরম তারা ঘোষণা দিয়েছেন আমরা মৃত্যুর শপথ নিচ্ছি এবং ইকরিমার কাছে তারা বায়াত প্রদান করেছিলেন খরিফার অনুপস্থিতিতে এই ধরনের বায়াত গ্রহণযোগ্য কিন্তু কিন্তু বড়াত এটা শুধুমাত্র এটা অন্য কোন ব্যক্তির সঙ্গে সংশ্লিষ্ট নয় এবং সেই স্পষ্ট হয়েছে বায়াত শেষ হওয়ার পর অবু কর তিনি মেম্বরে দাঁড়ালেন এবং খলিফা হিসেবে তার প্রথম ভাষণ তিনি প্রদান করলেন তিনি বলছেন আমি কুম فإن أحسنت فعينوني وإن أسأت فقويموني الصدق أمنة والكذب كيانة والدعيف فيكم قوي عندي حتى أرجع عليه حقه إن شاء الله والقعي فيكم دعيف عندي حتى أعقز الحق منه إن شاء الله لا يداعو قوم الجهاد في سبيل الله إلا ضربهم الله بالزل ولا تشيع الفاهشات في قوم إلا أماهم الله بالبلة আমাকে আপনাদের উপরে দায়িত্ব প্রদান করা হয়েছে কর্তৃত্ব প্রদান করা হয়েছে যদিও আমি আপনাদের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি নই যদি আমি সঠিক কাজ করি তাহলে আমাকে সাহায্য করবেন যদি আমি ভুল কাজ করি তাহলে আমাকে সংশোধন করে দেবেন কৌইমনি সত্যবাদীতা হচ্ছে একটি আমানতের মতো অলঙ্ঘনীয় বিশ্বাস যাকে লঙ্ঘন করা যায় না আর মিথ্যাবাদিতা হচ্ছে একটি বিশ্বাসঘাতকতা খেয়ানত এরপর তিনি বলেন তোমাদের মধ্যে যেই ব্যক্তি দুর্বল ব্যক্তি সে আমার কাছে সবল হিসেবে বিবেচিত হবে যতক্ষণ না তার প্রাপ্য হকগুলোকে আদায় করে দেওয়া হবে ইনশাআল্লাহ এবং তোমাদের মধ্যে যাকে সবল মনে করা হয় শক্তিশালী মনে করা হয় সে আমার কাছে ততক্ষণ পর্যন্ত দুর্বল হিসেবে বিবেচনা করা হবে যতক্ষণ না তার কাছ থেকে যতক্ষণ না তার কাছ থেকে বাকিদের পাওনা অংশ আদায় করা হয় ইনশাআল্লাহ এবং যারাই আল্লাহ রাস্তায় জিহাদকে পরিত্যাগ করে জেনের তাদের উপর আল্লাহ সুত্লা অপমানকে চাপিয়ে দেন লাঞ্ছনাকে চাপিয়ে দেন এবং যখন মানুষের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে যায় আল্লাহ তাদেরকে শাস্তির মাধ্যমে পাকড়াও করেন অবকর সিদে আরও বলেন্লাহ রাসুল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাকে আনুগত্য করবে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এবং তারা সুলের আনুগত্য করে যাব যদি আমি আল্লাহ এবং তারা সুলের অবাধ্যতা করি কয়েক মিনিটের একটি খুতবা ভাষণ প্রদান করলেন কিন্তু এই ভাষণটি এত গুরুত্বপূর্ণ একটি ভাষণ যা ইসলামী রাজনীতি বা শাসন ব্যবস্থার জন্য একটি মাস্টার পিস বা সেরা বস্তুস্বরূপ এই একটি খুতবার মাধ্যমে বহু বিষয়ের দিক নির্দেশনা পাওয়া যায় এবং এই কোথায় স্পষ্ট হয়ে যায় একজন আমিরের সঙ্গে মামুর বা সাধারণ মুসলিমদের সম্পর্ক কেমন হবে এবং তিনি মুসলিমদের রাষ্ট্রপ্রধান হবেন তাকে কীভাবে তার রাষ্ট্র তিনি পরিচালনা করবেন আউকার স্তিত্তিক তিনি এক নতুন বিষয়ের সূচনা ঘটাতে যাচ্ছেন তিনি এমন কিছু বিষয় সূচনা করতে যাচ্ছেন যা তার আগে কেউ করেননি আউকার স্তিত্তিক সম্পর্কে বলা হয়ে থাকে তিনি হচ্ছেন আলির সি উক্তি হুয়া সাব্বাক তিনি অগ্রগামী তিনি প্রথম কাজেই সেই লিস্টে আরও একের পর এক তালিকা যুক্ত হতে যাচ্ছে খিলাফার প্রথম খলিফা হওয়ার কারণে তিনি জনগণের নির্বাচিত মুসলিম জনসাধারণের প্রথম খলিফা তিনি তার আগে কারো অভিজ্ঞতা নিয়ে কিভাবে খিলাফতকে পরিচালনা করা যায় কিভাবে খিলাফতকে পরিচালনা করতে হয় খিলাফতের আগে মুসলিমদের নেতা ছিলেন রসুল উল্লাহ সাল্লাহ আলু স্লাম রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি ছিলেন আলসু মোহামতাল্লাহ নবী এবং রাসুল কাদের যখন একজন নবী মানুষদের উপরে নেতৃত্ব পরিচালনা করেন বিপরীতে একজন সাধারণ আবু করার সিদ্ধের এই দিক নির্দেশনা কে অনুসরণ করা এটা রসুল্লাহ সাল্লাহামের আদেশকে অনুসরণ করার অনুরূপ কারণ রসুল্লাহ সাল্লাহাম তিনি বলেছেন আমার সুনার অনুসরণ করো এবং আমার পরে সঠিক পথ প্রাপ্ত আমার পরে সঠিক পথ প্রাপ্ত খলিফাদের সুন্হাকে অনুসরণ করো করেছেন সেটা হচ্ছে তার সুন্দর এবং সেই সুন্নার অংশ যা অনুসরণ করার জন্য আমাদেরকে প্রদান তার খুঁতবা শুরু করেছেন এভাবে এই কথা বলার মাধ্যমে যে তোমাদের উপরে আমাকে কর্তৃত্ব প্রদান করা হয়েছে যদিও আমি তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি নই নিঃসন্দেহে আমরা এই বিষয়ে জানি সন্দেহতীত ভাবে আবুকর সিদ্দিক তিনি ছিলেন শাহাবাদের মধ্যে শ্রেষ্ঠ কিন্তু এখানে তিনি যে বিষয়টি স্পষ্ট করে দিচ্ছেন সেটা হচ্ছে এরকম যে এরকম পরিস্থিতি আসতে পারে যখন যাকে ইমাম নিযুক্ত করা হচ্ছে যাকে মুসলিমদের খলিফা বা প্রধান নিযুক্ত করা হচ্ছে হয়তোবা তিনি জনসাধারণের মধ্যে মুসলিম জনসাধারণের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি নাও হতে পারেন কিন্তু সেই রকম পরিস্থিতি যদি চলে আসে তাহলে সেই ক্ষেত্রে কি আমাদেরকে ইমামকে পরিবর্তন করতে হবে নাকি তাকে অনুসরণ করতে হবে এই বিষয়ে ফিখের গীতাবাদীতে আলোচনা করা হয়েছে এবং এটাকে বলা হয়ে থাকে মাহিজুলের ইমামা বা নেতৃত্ব খলিফা নিযুক্ত করা কাকে খলিফা হিসেবে মনোনীত করা হবে এই বিষয়গুলোতে বিতর্ক করার মতো অনেক বিষয় রয়েছে কাজেই আউবকর এটাকে সহজভাবে শুরু করেছেন যে আমাকে কর্তৃত্ব দেওয়া হয়েছে যদিও বা আমি তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি নই আলায়মগন বলেছেন যদি একজন ইমাম আল্লাহর বিধান অনুসরণ করেন এবং আল্লাহ সুবাহ তাল্লার হুদুদকে তিনি বাস্তবায়ন করেন তাহলে মুসলিম জনসাধারণের উচিত নয় যে তার হাত থেকে বাহিরাত প্রত্যাহার করা যদিও বা তিনি সর্বোত্তম ব্যক্তি নন অথবা সেকেন্ড বেস্ট বা দ্বিতীয় সর্বোত্তম ব্যক্তি নাও হয়ে থাকেন যতক্ষণ পর্যন্ত তিনি আলোসুব তালার সরিয়াকে বাস্তবায়ন করে যাবেন জনগণের উচিত ফিতনা বিশৃঙ্খলা বিভক্তিকে এরানোর জন্য সেই নেতা এবং ইমামের আনুগত্য করা অনুসরণ করা কাজে এটাই হচ্ছে আবু কোরআদ্দিকের এই উক্তির তাৎপর্য এবং এটা সন্ধের ঊর্ধ্বে যে আবুকর সিদ্দিক তিনি বিনয় থেকেই এই কথা বলেছেন নিঃসন্দেহে তিনি সাহাবাহিকের মধ্যে শ্রেষ্ঠ এবং সাহবায়করম তার নিজেরাই বলেছিলেন আনাউজুব্লাহি আনা তাক আকর আবকরের সামনে অগ্রগ্রামী হওয়া থেকে আমরা আল্লাহ সুবাহর কাছে আশ্রয় যাই আবর স্মৃতিকে দেওয়া খুদবার শিক্ষণীয় বিষয়গুলোকে আমরা পয়েন্ট আকারে উল্লেখ করতে যাচ্ছি এক নম্বর বিষয় হচ্ছে তিনি ইসলামিক খিলাফ আর ইসলামী রাষ্ট্র কিসের ভিত্তিতে পরিচালিত হবে এর আইনকানের উৎস কী হবে সেই বিধানের উৎসকে স্পষ্ট করে দিচ্ছেন রাসু উল্লাহ সাল ইসলাম যখন তিনি ছিলেন তার সময় তিনি আল্লাহ সুবাহতালার পক্ষ থেকে ফেরেস্তার মাধ্যমে ওয়াহিপ্রাপ্ত হচ্ছিলেন এবং সেভাবেই তিনি মাকে পরিচালনা করেছেন কিন্তু এখন নবুয় নেই খিলাফা কিভাবে পরিচালিত হবে খলিফারা কিভাবে মুসলিম জনসাধারণদের আমি আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করব সুতরাং আইন কানুন বিধিবিধানের উৎস কি হবে এটা হবে আল্লাহ তার বাণী পবিত্র কোরআন এবং তার রাসুল সালসালামের সুন্না কাজেই ইসলামী শাসন ব্যবস্থার উৎস হচ্ছে কোরআন এবং সুন্না এবং তার ভিত্তিতেই মুসলিম রাষ্ট্র পরিচালিত হবে দুই নম্বর বিষয়ে আবুকার সিদ্দিক স্পষ্ট করলেন সেটা হচ্ছে মুসলিম উম্মার অধিকার রয়েছে তাদের যিনি নেতা হবেন তাকে জবাবদিহিতার মুখোমুখি করার উম্মা তার নেতাকে জবাবদিহিতার জন্য বাধ্য করতে পারে যখন রসুল্লাহ সাল্লাহাম ছিলেন তখন বিষয়টা এরকম ছিল না রসুল্লাহ সাল্লাহাম যা আদেশ করতেন সেই বিষয়ে বিন্দুমাত্র প্রশ্ন তোলার কোনো সুযোগ ছিল না সন্দেহের কোনো অবকাশ ছিল না খুব স্বাভাবিক কেউ এই বিষয়ে কৈকতে পারত না কারণ রসুলের বিষয়ে প্রশ্ন তোলার কোন অবকাশ নেই তাকে বিশুদ্ধ করেছেন এবং তাকে দিক নির্দেশনা দিয়েছেন ফেরেস্তা মাধ্যমে এবং যে বিষয়গুলো পরিশুদ্ধ করার প্রয়োজন ছিল সেটা আলো সুবাহুলা সরাসরি ফেরেস্তার মাধ্যমে করে দিয়েছেন সেখানে মুসলিমদের কোনো কিছু বলার ছিল না যেমন আলু সুবাহুল্লাহ বলেছেন সেখানে আল্লাহ সুবাহুল্লাহ বলেছেন হে নবী আল্লাহ সুবাহতাল্লাহ যা আপনার জন্য বৈধ করেছেন হাওয়াল করেছেন সেটা কেন আপনি নিজের জন্য হারাম করে নিচ্ছেন কিংবা মুনাফিকদেরকে ক্ষমা করে দেওয়ার প্রসঙ্গে সুরাত ওবতাল সুহাম বলেছেন আফা আল্লাহ আনকাল্লা আফা আল্লাহ আনকালিমা আজিন তালাহুম সেখানে আল্লাহ বলছেন আল্লাহ আপনাকে ক্ষমা করুন কেন আপনি সত্যবাদী মিথ্যাবাদী এই বিষয়টা স্পষ্ট হয়ে যাওয়ার আগেই তাদেরকে অব্যাহতি প্রদান করলেন কাজে এই সমস্ত উদাহরণ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে যদি কোনো ভুল ত্রুটি হয়েও থাকে আল্লাহ সুবাহতাল্লাহ সরাসরি নিজেই তার রসুলকে সংশোধন করে দিচ্ছেন সুরিস বেলা মাধ্যমে কাজেই মানুষের সাধ্যের অতীত একটি বিষয় যে যিনি আল্লাহ নবী তার বিষয়গুলোকে তারা জবাবদিহিতা বা কৈফিয়তের সামনে আনতে পারে এর কোনো অবকাশ নেই অপর থেকে তিনি তা নবী বা রাসুল নন কাজেই তার সেই বিষয়গুলো কি মানুষ শ্রদ্ধা দিতে পারবে বা তাকে কি জবাবদিহিতা করতে পারবে অবক করে এটাকে স্পষ্ট করে বলেছেন যদি আমি সঠিক কাজ করি আমাকে তোমরা সাপোর্ট দেবে সমর্থন করবে সহযোগিতা প্রদান করবে আর যদি আমি ভুল করি তাহলে তোমরা আমাকে সংশোধন করে দেবে কাজের নেতৃত্ব যখন নবীর হাতে থাকবে না একজন সাধারণ মুসলিমের হাতে থাকবে তখন তার ভুল ত্রুটি হতেই পারে এটাই স্বাভাবিক এবং সেই রকম ভুল ত্রুটি যখন কারো চোখে পড়বে তাদের দায়িত্ব হচ্ছে এটাকে সংশোধন করে দেওয়া আবুকার সিদ্দিক নিজেকে মানুষের সামনে কৈফিয়ত প্রদানের বিষয়ে স্পষ্ট করে দিলেন তিনি হচ্ছেন প্রথম খলিফা চাইলে তিনি একটি স্বৈরতন্ত্র স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থা চালু করতে পারতেন কেননা তিনি এই বিষয়ের সূচনাকারী তিনি যে নিয়ম চালু করে দেবেন সেটাই চলতে থাকবে কিন্তু তিনি সেটা না করে সরাসরি লোকেদেরকে স্পষ্টভাবে বলে দিলেন আমার ভুল দুটি সংশোধন করে দেওয়া এটা আপনাদের দায়িত্ব কাউ ইমনি এই অর্থ হচ্ছে শাসককে প্রয়োজনের শক্তি প্রয়োগ করে হলেও সঠিক পথের উপরে তোমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে কাজে এই বিষয়টি হচ্ছে যখন কোনো কিছু ঝুঁকে পড়ে প্রয়োজনে শক্তি বা বল প্রয়োগ করে সেটাকে আবার সোজা করে দেওয়া ওমর ইবনুল খাতার রায়ু তিনি যখন পরবর্তীতে খলিফা হয়েছিলেন তিনি তার এক্ষুত ভায় বলছিলেন যদি আমি আল্লাহর অবাধ্য হই এবং সরল পথ থেকে বিচ্যুত হই তখন তোমরা কী করবে উপস্থিত ব্যক্তিদের মধ্যে একজন উঠে দাঁড়ালেন এবং তিনি বললেন আমরা আমাদের দরবারই দিয়ে আপনাকে সোজা করে দেব অমর আব্দুল খত্তাপ তিনি বললেন আলহামদুলিল্লাহ তিনি আল্লাহর প্রশংসা করে বললেন আলহামদুলিল্লাহ আমাদের জনসাধারণের মধ্যে তোমার মতো একজন ব্যক্তি আছে অমর এটাকে কোনো অপমান হিসেবে গ্রহণ করেননি যে তিনি জল্লাদকে ডেকে পাঠাবেন ता शि देना बरमी खुशी हुए मंत्य कर आलहमदुल्ला आल्लर प्रशंसा मुस्लिम जनसाधारण मत तुमार मत व्यक्ति आज तुम्हारो सहसी व्यक्ति आज ये सत्य के प्रकाश करते सत्य के तुले सूतरा समस्त जैगएस अर्थनीति हक रीति हक इसलमी शासन व्यवस्थार प्रत्येक क्षेत्र नेतृत्व जबाब दिए अत्यंत जरूर एक विषय और ये हम इसलमर आदर्श जा दुर्भाग्यजनक बरतम देखते पाईना তিন নম্বর শিক্ষণীয় বিষয় ইসলামী রাষ্ট্র যার উপর প্রতিষ্ঠিত হবে সেটা হচ্ছে ন্যায়পরায়ণতা এবং সাম্যের উপরে সমতার উপরে প্রতিষ্ঠিত হবে এটা খুব বাইরে বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি করা হয় সে আমার কাছে শক্তিশালী সবল যতক্ষণ না তার প্রাপ্য হকগুলো তাকে আমি বুঝিয়ে দিচ্ছি সেগুলো পূরণ করে দিচ্ছি আর যাকে তোমাদের মধ্যে শক্তিশালী মনে করা হয় সে যদি কারো হক আটকে রাখে তাহলে আমি তাকে দুর্বল হিসেবে বিবেচনা করবো যতক্ষণ না সেই আটকে রাখা হক যে ব্যক্তি পাবে তাকে বুঝিয়ে দেওয়া হবে কাজেই কারো উপরে অন্য কোনো ব্যক্তির প্রাধান্য বা পছন্দ ভিআইপি এগুলো থাকবে না এ প্রসঙ্গে একটি খিলাফতের প্রথম বছরে বাহারাইন থেকে বেশ কিছু সম্পত্তি মদিনায় চলে আসে তখন আবুকার সিদ্দিক এগুলো মুসলিম জনসাধারণের মধ্যে পণ্টন করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি স্বাধীন ব্যক্তি কিংবা দাস ব্যক্তি নারী কিংবা পুরুষ উঁচু কিংবা সাধারণ মুসলিম বিশেষ মুসলিম বা সাধারণ মুসলিম প্রত্যেককেই সমানভাবে দশ দীর্হাম করে বিতরণ করছিলেন দ্বিতীয় বছর হারে দেওয়া হচ্ছে এই প্রসঙ্গে অমর ইবুলো সহ আরো বেশ কিছু সাহাব তারা আপত্তি উপস্থাপন করলেন অমর তিনি বললেন যে যারা আল্লাহর পথিনের জান এবং মাল দিয়ে লড়াই করেছে যারা হিজরত করেছে দেশ করেছে তাদের সাথে ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি সমান করে দিচ্ছেন যারা কিনা হয়তো অনিচ্ছা সত্ত্বেও ইসলামে প্রবেশ করেছে করেছেন আউ জবাব দিয়ে বলেছিলেন তুমি যেই পুরস্কারের কথা বলছো যেই মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের কথা বলছো সেটা হচ্ছে সওয়াবের ক্ষেত্রে এবং যেটা আলসু ভাঙালা প্রদান করবেন সেই আজর মানুষের প্রাপ্য অনুসারে দিবেন আল্লাহ সুভানতালা আল্লাহর কাছ থেকে সেই বিনিময় তারা পাবেন আর দুনিয়াতে তাদেরকে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সাধারণ জীবন ধারণের কিছু উপকরণ মাত্র এক্ষেত্রে সকলের মধ্যে সাম্য রক্ষা করাই হচ্ছে সাধারণ দুনিয়ার যে পাথেও এগুলো প্রদান করার ক্ষেত্রে একজনের উপর আরেকজনকে অগ্রাধিকার দেওয়ার থেকে সমতা রক্ষা করাই এটা উত্তম আইসা রাহি তোলান তিনি বলেছেন অবুকার সিক স্বাধীন কিংবা দাস নারী কিংবা পুরুষ সবাইকে একই রেটে একইভাবে প্রদান করেছেন অমর রাহিতাহ পরবর্তীতে যখন তিনি খরিফা হয়েছিলেন তিনি এই নীতিকে পরিবর্তন করেছিলেন তিনি মানুষদের যোগ্যতা অনুসারে যাদেরকে ভাতা প্রদান করেছেন এইভাবে প্রদান করেছিলেন কিন্তু যখন অমর তার শেষ মুহূর্তে অন্তিম মুহূর্তে দুনিয়া ছেড়ে যার মুহূর্তে তখন তিনি আফসোস করে বলছিলেন যদি আমি আমার এই কাজকে বাতিল করতে পারতাম অর্থাৎ মানুষকে ভাতা প্রদানের ক্ষেত্রে আকরের নীতি অনুসরণ করে আমার জন্য উত্তম ছিল এখান থেকে আরো একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে সেই সময় যারা মুসলিম নাগরিক ছিলেন মুসলিম সাধারণ ছিলেন তারা রাষ্ট্র থেকে ভাতা লাভ করতেন এবং সেই মুসলিম রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করার জন্য বর্তমান সময়ের মতো এত জটিলতা অনুসরণ করতে হতো না এমন কোন নিয়ম ছিল না যে আপনাকে সেই দেশে সেই ভূমিতেই জন্মগ্রহণ করতে হবে সেখানে জন্মগ্রহণ না করলে মোদিনাতে জন্মগ্রহণ না করলে আপনি নাগরিকত্ব লাভ করতে পারবেন না কিংবা এই নাগরিকত্ব লাভ করার জন্য সেখানে আপনাকে পাঁচ বা দশ বছর বসবাস করতে হবে এইরকম কোনো কৃত্রিম জটিলতা ছিল না বরং একটি বাক্যই যথেষ্ট ছিল একটি স্বীকারকটি হচ্ছে আর্শুল এবং এই সাক্ষ্য প্রদান করার মাধ্যমে একজন ব্যক্তির যাই হোক না কেন সে সাদা কালো আফ্রিকান যাই হোক না কেন কোন ধরনের বৈষম্য ছাড়াই সে নাগরিকত্ব লাভ করতে পারত এবং রাষ্ট্র থেকে সে ভাতা লাভ করতো এমনকি সন্তানদেরকেও শিশুদেরকেও ভাতা প্রদান করা হতো প্রত্যেক মুসলিম ব্যক্তি এই ভাতা লাভ করত চার নম্বর বিষয়ে আবু করসিদ্দিক স্পষ্ট করে দিলেন যিনি মুসলিমদের আমির হবেন নেতা হবেন এবং সাধারণ মুসলিম তাদের মধ্যে সম্পর্ক হবে আস্থার ভিত্তিতে আস্থা বাদে নেতা এবং অনুসারীদের মধ্যে কোনো সম্পর্ক এটা সার্থক হতে পারে না আবুকর সিদ্দিক তিনি বলেছেন সত্যবাহিতা এটা হচ্ছে আমানা একটি আস্থা যাকে রক্ষা করতে হয় আর মিথ্যাবাদিতা এটা হচ্ছে খিয়ানত বিশ্বাসঘাতকতা কাজী আবুকর তিনি বলছিলেন যে মুসলিম সাধারণের উচিত হবে নেতার প্রতি সত্য নিষ্ঠ থাকা তিনিও তাদের প্রতি সত্য নিষ্ঠ থাকবেন এভাবেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠবে এবং ইসলামে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় একজন মানুষকে সকল স্থানেই সকল অবস্থানে সত্যবাদী এবং সৎ হওয়ার জন্য জোর দেওয়া হয় এবং যখন সে নেতৃত্বের অবস্থানে থাকে এর গুরুত্ব আরো বহুগুনে বৃদ্ধি পেয়ে যায় রাসু সাল ইসলাম সাহি মুসলিমের একটি হাদিসে বলেছেন মালিকুন ওয়ালাই আইজা আবু আদিম শাই খুনিবসালাম তিনি বলেছেন তিন ধরনের ব্যক্তি তিন ধরনের মানুষের সাথে কথা বলবেন না তাদেরকে পবিত্র করবেন না গুনা থেকে এবং তাদের থেকে দৃষ্টিও দেবেন না ফিরেও তাকাবেন না বরং তারা কঠিন শাস্তি ভোগ করবে শাইখুন জানি এমন ব্যক্তি যে বৃদ্ধ অবস্থায় জিনা করে এমন ব্যক্তি যে রাজা বা মালিক বাদশাহা সত্ত্বেও মিথ্যা কথা বলে এবং এমন পরনির্ভরশীল ব্যক্তি যার কিছুই নেই সে নিঃশয় এর পরেও সে অহংকার করে কাজে এখানে তিন ব্যক্তির কথা করেছেন যারা এমন কিছু গুণা করেছে যে গুণাগুলো তাদের যে অবস্থান সেই অবস্থান থেকে একেবারেই বেমানান একজন ব্যক্তি যখন সে বৃদ্ধ হয়ে যায় তখন তার শারীরিক প্রয়োজনগুলো অনেকটাই কমে আসে এরকম একটি অবস্থায় যদি সে জিনা করে ফেলে ব্যিজার করে ফেলে এটা অত্যন্ত নিকৃষ্ট একটি গুণা অপরদিকে একজন ব্যক্তি যিনি মানুষের উপরে কর্তৃত্বশীল যার উপরে কথা বলার মতো কেউ নেই সেই রাজা বাদশাহ বা মালিক সেই যখন কথা বলে এবং মিথ্যা কথা বলে এটাও তার জন্য তার অবস্থান থেকে একটি বেমানান এবং বড় একটি কোন একজন মানুষ কেন মিথ্যা কথা বলে সাধারণত এক নম্বর হচ্ছে যে হয় সেই সে ভয়ের কারণে ভীতির আশঙ্কার কারণে মিথ্যা কথা বলে অথবা সে দুর্বলতার কারণে মিথ্যা কথা বলে কাজে যিনি একজন কর্তৃত্বশীল ব্যক্তি একজন রাজা সে কেন মিথ্যা কথা বলবে যে কোনো দুর্বলতার মধ্যে নেই তার ভয় পাওয়ার কোনো কারণ নেই বরং এটা সেই ব্যক্তির মন্দ চরিত্র এবং খারাপ ব্যক্তিত্বের একটি প্রতিফলন নেতৃত্বের অবস্থানে থাকা ব্যক্তির জন্য বলা খুবই নিকৃষ্ট বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে রাজনৈতিক ব্যক্তিদেরকে যদি তারা মিথ্যা করতে পারে এবং সত্যকে মিথ্যার সঙ্গে মিশিয়ে মানুষের সামনে বিভ্রান্তি করে সে করতে পারে এটাকে তারা একটি শিল্পের সঙ্গে তুলনা করে এবং একটা কৃতিত্ব হিসেবে দেখে একজন পশ্চিমা পণ্ডিত ম্যাকিয়ার ভ্যালি এন্ড তার সেখানে উল্লেখ করেছেন তিনি যে যে ব্যক্তি ধোকাবাতি আশ্রয় এবং ষড়যন্ত্রের মাধ্যমে নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখতে পারবে সেই শ্রেষ্ঠ শাসক এবং এই উক্তির বাস্তবতা বর্তমানে যারা অনিসলামিক আইন কানুন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত করছে তাদের মধ্যে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি পাঁচ নম্বর বিষয়ে অবকর স্থিত তিনি বলেছেন যারাই আল্লাহ রাস্তায় জিহাদকে পরিত্যাগ করে আলসফ আত্লা তাদেরকে অপমান এবং লাঞ্ছনার মাধ্যমে ফেলে দিবেন। খুবই স্পষ্ট একটি নীতিকে অস্ত্রিক উল্লেখ করেছেন এবং এই নীতি অঙ্কের মতো রসায়নের মতো বা পদার্থবিজ্ঞানের একটা নীতির মতো রসায়নের নীতি থেকে আমরা জানি যে যদি হাইড্রোজেন এবং অক্সিজেন একত্রিত হয় তাহলে সেখানে আমরা পানি পাই অঙ্কের নীতি থেকে আমরা জানি দুই এবং দুই যদি আমরা যোগ করি যোগফল হবে চার এই নীতির কোনো পরিবর্তন নেই একই রকম ভাবে আবুকার সিদ্দিক তিনি এটাকে স্পষ্ট করে দিচ্ছেন তার একেবারে সেই সংক্ষিপ্ত ক্ষুদবার ভিতরে কয়েক লাইন বা কয়েক মিনিটের ক্ষুদবার মধ্যেও আবুকার সিদ্দিক এই বিষয়কে অন্তর্ভুক্ত করতে ভুলেননি তিনি বলেছেন তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন জিহাদের কারণে জিহাদের অন্তর্নিহিত শক্তির কারণেই মুসলিম উম্মা মর্যাদা এবং অনুগ্রহ লাভ করে থাকে কাজেই যখন তার এই বিষয়টাকে বাদ দিয়ে দিবে তাদের রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতির মধ্যে জিহাদ বলে কিছু থাকবে না তখন এই উম্মার লাঞ্ছনা অপমান এবং ধ্বংস অনিবার্য হয়ে যায় কাজেই তিনি এই বিষয়কে এই পথকে অনুসরণ করার কথা স্পষ্টভাবে জানিয়ে দেন এবং শেষ পর্যন্ত তার নিজের খিলাফতে তিনি এই বিষয়কে জারি রাখেন এবং পরবর্তী যারা খলিফা ছিলেন তারাও এই বিষয়কে অব্যাহত রেখে যান আবুক রসিদ্দিকের এই কথার মূল উৎস ছিল কোথায় এর মূল উৎস ছিল রসু উল্লাহ সাল্লাহামের হাদিস এবং সেই হাদিসকে বুঝে তিনি এই কথাকে উল্লেখ করেছেন রসুল্লাহ সাল্লাহাম তিনি আবুদাবুদের হাদিসে আমাদেরকে জানিয়েছেন ইজা তবায়তম বিল আইনা ও আখাজতুম আজনাবাল বকর। তিনি বলেছেন যখন মানুষেরা এক ধরনের অর্থনৈতিক লেনদেনের সঙ্গে যুক্ত হয়ে যাবে ইনা এক ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং যখন তারা কৃষি কাজের সঙ্গে ব্যস্ত হয়ে যাবে গরু লেজের অনুসরণ করবে এবং জিহাদ ফির কে বর্জন করবে পরিত্যাগ করবে তাহলে আল্লাহ তাদেরকে অপমান এবং চেষ্টা করছে সেটা হোক কৃষি কিংবা ব্যবসা বাণিজ্য অপরদিকে জিহাজ ফিসাবিদিল্লা কে ছেড়ে দিচ্ছে তাহলে অন্য বিষয়গুলোতে যতই তারা উন্নতি করুক না কেন যতই তারা জ্ঞানবিজ্ঞানে এগিয়ে যাক না কেন যতই তাদের ডাক্তার ইঞ্জিনিয়ার থাকুক না কেন জিহাদকে ছেড়ে দেওয়ার কারণে তাদেরকে লাঞ্ছিত করা হবে কাজেই উম্মার কত প্রযুক্তি আছে কত ভালো সম্পদ রয়েছে কত শিক্ষিত ব্যক্তিরা তাদের মধ্যে রয়েছে এই বিষয় থেকে ধারাবাহিকতাকে রক্ষা করে যাচ্ছে কিনা কারণ বিজয়ের চাবিকাঠি হচ্ছে জিহাদ ফিসাব ইল্লা জিহাদকে অবহেলা করার কারণে ছেড়ে দেওয়ার কারণে মুসলিম উম্মা লাঞ্ছনার শিকার হচ্ছে বর্তমানে এক ধরনের মানুষদেরকে আমরা দেখতে পাই যারা মুসলিম উম্মার পিছিয়ে থাকা লাঞ্ছিত হওয়ার কারণ হিসেবে এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসেন বিজ্ঞানে আছি অর্থনীতিতে পিছিয়ে আসি এই বিষয়গুলোতে আমাদেরকে উন্নতি করতে হবে এই উন্নতি যদি জিহাদকে বজায় রাখার সঙ্গে প্রাসঙ্গিক হিসেবে আসে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু যদি এটাকে এভাবে উপস্থাপন করা হয় যে শুধু সেই দিকে উন্নতি করলেই আমরা সম্মানিত অবস্থায় চলে যাব এর জন্য জিহাদের কোন প্রয়োজন নেই তাহলে অবশ্যই এই হাদিস আমাদের জন্য সতর্কবার্তা হিসেবে আসছে রাসুল্লাহ সাল্লাহাম এখানে এটাকেই কারণ হিসেবে উল্লেখ করেছেন যে যখন তারা সেই বিষয়কে পরিত্যাগ করবে জিহাদ ফিসাবি ইদুল্লাহকে তারা ছেড়ে দেবে যতক্ষণ পর্যন্ত না তারা সেই দিনের দিকে ফেরত যাবে ততক্ষণ পর্যন্ত তারা লঞ্চনের মধ্যেই থাকবে হাতে আউ্বর স্তৃতিক তিনি তার কুদ্বাই খুব স্পষ্টভাবেই উল্লেখ করে দিলেন ইসলামী রাষ্ট্রের ফরেন পলিসির মধ্যে এই বিষয়টা থাকবে সেটা হচ্ছে জিহাদ ফিসাব ইল্লাহ ছয় নম্বর বিষয় তিনি অশ্লীয়তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন আউ্বর রাস্তিত তিনি বলেছেন ওয়াল্লা হিসায় মাধ্যমে বিশ্লতা করেন এবং এই বক্তব্য তিনি ইবনে মাজার হাদিসে উল্লেখ করেছেন যখনই কোনো জাতির মধ্যে প্রকাশ্যে তাজহার অশ্লীলতা প্রসার লাভ করে বিস্তার লাভ করে তখন তাদের মধ্যে আল্লাহ সুবাহ প্লেগ এবং আরো নতুন নতুন নানা রকমের রোগ ব্যাধি ব্যথা বেদনা বিস্তার ঘটিয়েছেন যা পূর্বের জাতিগুলোর মধ্যে কখনোই দেখা যায়নি সুতরাং অশ্লীলতা হচ্ছে এমন একটি বিষয় যা মানুষের উপরে নানা রকমের বিপদ আপদ ডেকে নিয়ে আসে এমন বিপদাপদ এমন রোগ বেধি যেগুলো আগের জাতিদের মধ্যে কোনো দিন ছিল না অশ্লীলতা যখন প্রকাশ্যে চর্চা করা হয় রসুল সালসালাম এখানে আরবি শব্দ ব্যবহার করেছেন দা জর প্রকাশ্যে অশ্লীলতার চর্চা আমরা কোথায় দেখতে পাই আমরা বর্তমানে প্রত্যেকটি জায়গায় দেখতে পাই বিজ্ঞাপনের বিলবোর্ড থেকে শুরু করে পত্রিকার পাতায় কিংবা টিভির পর্দায় সমস্ত স্থানে অশ্লীলতাকে জিনাকে মার্কেটিং করা হচ্ছে ব্যভিচারকে সুন্দর হিসেবে সুশোভিত হিসেবে মানুষের সামনে উপস্থাপন করা হচ্ছে খিলাফার এই কিছু পবিত্র অবস্থায় না কিন্তু সেই সময়ে যা ঘটে যেত মানুষ গোপনীয় বিষয় হিসেবে হতো না কিছু মানুষ ছিল যারা মত পান করতো কিছু লোক ছিল যারা জিনা করতো সবসময় এই ধরনের মানুষেরা ছিল কিন্তু সেই সময় কর্তৃত্ব ছিল ইসলামের এবং যারা এই কাজগুলো করত তারা গোপনে এই কাজগুলো করত যখন ইসলাম এসেছে তার আগে জাহেদের অবস্থায় ছিল তারা রাতারাতি সেই স্বভাব থেকে একদিনে বের হয়ে আসতে পারেনি সেই পাপগুলো ছিল কিন্তু সেগুলো ছিল গোপন অবস্থায় প্রকাশ্যে সেগুলোকে বাজার জাত করা হতো না বর্তমানে অস্থিরতার বিষয়গুলোকে এমনভাবে উপস্থাপন করা হয় যেন এটা খুব গর্বের একটা বিষয় বর্তমানে রাস্তার বিলবোর্ড থেকে শুরু করে পত্রিকার পাতা থেকে শুরু করে টিভির পর্দা পর্যন্ত প্রত্যেকটি স্থানে রোমান্স এবং ভালোবাসার নামে যে বিষয়গুলোকে বাজারজাত করা হচ্ছে মার্কেটিং করা হচ্ছে সেটা হচ্ছে স্রেফ জিনা এবং ব্যভিচার শুধুমাত্র নামকে পরিবর্তন করা হয়েছে সেখানে ভালোবাসা নাম প্রদান করা হচ্ছে অসহতা এবং রসুল্লাহ হাসান বলেছেন যখন এগুলো মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে আল্লাহ সুবাহ এমন সব রোগ বেদির মাধ্যমে তাদেরকে শাস্তি দিবেন যা তাদের পূর্বের পুরুষদের মধ্যে বা আপদাদার আমলে কোনোদিন তারা সেগুলোকে দেখেনি এবং যদি আমরা এইডসের বিষয়ে দেখি এটা এমন একটি রোগ ব্যাধি যা আগের দমানায় আগের সময়ে মানুষের মধ্যে ছিল না এবং এর প্রচার বিস্তার প্রসার এগুলোর একটি বড় কারণ হচ্ছে অশ্লীলতা অবৈধ যৌন সম্পর্ক এবং এর ক্ষতির আরেকটি দিক রয়েছে সেই ক্ষতির দিকটি হচ্ছে যে অশ্লীলতার মাধ্যমে একজন মানুষের নৈতিক শক্তি দুর্বল হয়ে যায় যে জাতির মধ্যে অশ্লীলতা অবৈধ যৌন সম্পর্ক প্রসার লাভ ঘটে সেই জাতির মধ্যে নৈতিক শক্তি মোরালিটি বলে কোন কিছু আর থাকে না মানুষ নিজেকে অন্যায় থেকে এই এই বিষয়টিকেই কোরআনে উল্লেখ করে বলেছেন যখন আমি চাই কোন জনপদকে ধ্বংস করে ধরনের ইচ্ছা পোষণ করিকে আমি আদেশ করি ভালো কাজের আদেশ করি কিন্তু তারা সেখানে গুনাহের কাজ করতে শুরু করে দেয় ফেফা হলা তখন তাদের জন্য আমার আজাবের ফয়সলা প্রতিষ্ঠিত হয়ে যায় এবং সম্পূর্ণভাবে তাদেরকে আমি ধ্বংস করে দিই কাজে অশ্লীলতা ব্যভিচার যৌন সম্পর্ক নির্লজ্জ আচরণ এবং দুর্নীতি এই সমস্ত কাজগুলো এমন কিছু কাজ যা সমাজে যারা অভিজাত উচ্চশ্রেণীর মানুষ তাদের মধ্যে এটা প্রথমে বিস্তার ঘটে এবং পরবর্তীতে একেবারে সাধারণ মানুষের পর্যায়ে নেমে আসে পত্রিকার পাতায় সাধারণ মানুষের আগ্রহ কোন বিষয়ে থাকে একটি পৃষ্ঠা বরাদ্দ করে দেওয়া হয় কোন বিষয়ের প্রতি এই সমস্ত কথিত সেলিব্রিটি এবং তাদের যে অবৈধ সম্পর্ক সেই বিষয়গুলোকে নিয়মিত পত্রিকার পাতায় করে উপস্থাপন করা হয় এভাবে তাদেরকে মানুষের সামনে অনুকরণীয় সমাদৃত বা বাপন করা হয়। এবং তাদের বপন করা সর্বস্তরে ছড়িয়ে পড়ে অতীতের ইতিহাস থেকে যদি আমরা দেখি রোমান সাম্রাজ্য যখন তাদের উচ্চ শিখরে ছিল গ্রিক সাম্রাজ্য কিংবা পারস্য সাম্রাজ্য কিংবা মুসলিমদের অবস্থা যদি আমরা দেখি স্পেনের মুসলিম যারা ছিলেন আন্ডালোসিয়ার মুসলিম যারা ছিলেন যারা একটি উচ্চ শিখরে থাকা অবস্থায় উন্নতির উচ্চ শিখরে থাকা অবস্থায় যখন তাদের মধ্যে পতনের সূচনা ঘটলো সেটা কিসের মাধ্যমে ঘটেছিল পতনের সূচনা হয়েছিল অশ্লীলতা এবং প্রাচুর্যের মাধ্যমে বিধানের বিপরীতে পথ শুরু করেছেন আলাসু মাহ তাদেরকে করে দিয়েছেন রসুলাম এই বিষয়কে হাদিস উল্লেখ করে বলেছেন রসুল সাল্লাম তিনি বলেছেন আকসায়কুমাই दारिद्र भाई भय करना बरता हमारे सम्पदशल हो तुम्हारा दुनिया आराम आएसर प्रतिजोगित लेगे जाुष ध्वस कर देवे तुम्हारा के ध्वस कर देवे जो तुम्हारे पूर्ववर्ती लोकर ध्वस है সুরানাহুল সেখানে আল্লাহলা বলেছেন আল্লাহ মহাতাল এমন একটি জনপদের দৃষ্টান্ত উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করেছেন যেখানে চতুর্দিক থেকে প্রচুর পরিমাণে পৌঁছে দিতেন এরপর একটা সময় তারা আল্লাহর এই নিয়ামতকে অস্বীকার করলো ফলে যে আচরণ তারা করে বেরাতোস তার শাস্তি হিসেবে আল্লাহ মহ্লা তাদেরকে ক্ষুধা এবং ভীতির পোশাক পরিয়ে শাস্তি প্রদান করলেন কাজেই অশ্লীলতা এই বিষয়টির ক্ষতির দিক স্পষ্ট হয়ে যাওয়ার কারণে আউঅিদ্দিক এই বিষয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন আউ অদিক তার উদ্বোধনী ভাষণে ইসলামী সরকারের যে বিধি বিধান চালু করে গেছেন তার বিষয়গুলোকে আরেকবার আমরা উল্লেখ করতে যে এক নম্বর বিষয় তিনি স্পষ্ট করেছেন রাষ্ট্র পরিচালনা ইসলামী বিধানের উৎস হচ্ছে কোরআন এবং সুননা সেই অনুসারেই সব কিছু পরিচালিত হবে দুই নম্বর বিষয় যিনি মুসলিমদের নেতা হবেন তাকে জবাবদিহিতা করার অধিকার মুসলিমরা রয়েছে তিন নম্বর বিষয় এই রাষ্ট্র এগুলো পরিচালিত হবে ন্যায়পরায়ণতা এবং সাম্যের ভিত্তিতে চার নম্বর বিষয় নেতা এবং অনুসায়ীদের মধ্যেকার রাস্তা পাঁচ নম্বর জিহাদ ফিসাবলিল্লা এবং ছয় নম্বর অশ্লীলতার বিরুদ্ধে যুদ্ধ আউক্র স্থিতি যখন খুলিফা হয়ে গেলেন তখন তার জীবনযাপন জীবনধারণ লাইফস্টাইল কেমন ছিল আউকরা স্থিতি তিনি খলিফা হয়ে পর একদিন যাচ্ছেন পথিমধ্যে দুইজন ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎ ঘটল তারা হচ্ছেন অমর ইব্দুল খাতার এবং আবুউবাইদে আব নজররা তারা দেখলেন আবু করার সিদ্দিক আগের মতোই তার কাঁধে কাপড়ের বস্তু নিয়েসলিমদের নেতৃত্ব এবং পথ প্রদর্শনের দায়িত্ব কাজে নেওয়ার পর আপনি এই কাজে যাচ্ছেন কাপড়ের ব্যবসা করার জন্য উম্মার প্রতি আপনার কিছু দায়িত্ব রয়েছে সেই বিষয়গুলোকে আপনাকে পালন করতে হবে জবাব দিয়ে বললেন আমাকে আমার পরিবারকে খাওয়াতে হবে তাদের ভরণ করতে হবে আমার এগুলো খাতা তিনি বললেন আমরা আপনাকে বেতন দিয়ে দিব তিনি এবং আবু বাইদা আবু বকরকে একটি ভাতা প্রদান করবেন সিদ্ধান্ত নিলেন বছরে ২৫০ দিনার এবং দৈনিক একটি নির্দিষ্ট পরিমাণ খাবারের জন্য তার ব্যবস্থা করবেন এবং কতটুকু খাবারের ব্যবস্থা তারা করেছিলেন দিনে অর্ধেক ভেড়ার মাংস সম পরিমাণ তাকে দেওয়া হবে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে অমর আব্দুল খাতাব রাইতলানু তিনি খলিফার প্রয়োজন পূরণ করার বিষয়টি বুঝতে পারলেন এবং সেই দায়িত্ব গ্রহণ করলেন এই সূচনা বা ইনিশিয়েটিভ তিনি নিয়েছিলেন খলিফা যদি তার পরিবারের ভরণ পোষণের কাজে ব্যস্ত হয়ে যান তাহলে খিলাফতের কার্যগুলো তিনি কিভাবে পরিচালনা করবেন কারণ সেই কাজের পেছনেই পরিবারের ভরণ পোষণের পেছনেই তার সময় এবং শ্রম ব্যয় হয়ে যাবে নিজে থেকে কোনো বিষয়ে উদ্যোগ গ্রহণ করা এবং সমাধান করার প্রচেষ্টা এই বিষয়ে অমর রাইতলানহু একজন উল্লেখযোগ্য দৃষ্টান্ত সলাম তিনি বলেছিলেন হে আমর তোমার দৃষ্টান্ত হচ্ছে মোসার মতো অমর রাহিত ব্যক্তিতে এমন ছিল তিনি ছিলেন এমন একজন মানুষ তিনি যদি চোখের সামনে কোন ভুল কাজ দেখতেন বা এমন কিছু বিষয় যাকে ফিক্স করা দরকার ঠিক করা দরকার এবং সেটাকে কেউ ঠিক করছেন না এটাকে তিনি সেভাবে রেখে দিতেন না এটা তিনি সহ্য করতে পারতেন না যেটা অনেকটাই মত ছিল মুসাআ চোখের সামনে যদি কোন অন্যায় ভুল কাজ দেখতেন তিনি নিজে সেখানে ইন্টারফিয়ার করতেন হস্তক্ষেপ করতেন এবং সেটাকে সমাধান করার চেষ্টা করতেন এটা ছিলামিটি সেই ঘটনা আমরা জানি যখন একজন মিশরীয় ব্যক্তি বনই সাইলের ব্যক্তির সঙ্গে মারামারি করছিল মুসা সেখানে হস্তক্ষেপ করেছেন দ্বিতীয় দিনেও যখন সেই ব্যক্তি যিনি আগের দিনেও ঝামেলা করেছিলেন সেই ব্যক্তি যখন আরেকজন ব্যক্তির সঙ্গে মারামারি করছে সেখানেও মুসা হস্তক্ষেপ করেছেন এবং সেই ঘটনার জন্য তাকে অনেক বড় একটা মূল্য পরিশোধ করতে হয়েছে সেই ব্যক্তি সেখানে সামান্য আগাতে মৃত্যু বরণ করে শেষ পর্যন্ত মিশর ছেড়ে চলে যেতে হল মুসা এমন একজনকে সাহায্য করতে গিয়েছিলেন যে ব্যক্তি সাহায্য পাওয়ার যোগ্যই ছিল না কারণ একই ব্যক্তি বারবার ঝামেলা সৃষ্টি করছিল শেষ পর্যন্ত মুসা আলাহিসাল্লাম মিশর থেকে হিজরত করে চলে আসেন এবং তিনি প্রাণের আশঙ্কায় পথ চুল ছিলেন তার পায়ের জুতো পর্যন্ত তাকে ক্রমাগত হেটে যেতে হচ্ছিল শেষ পর্যন্ত তিনি খালি থাকেন এক সময় তার পায়ের চামড়া ছিলে যায় তার কাছে কোনো খাবার ছিল না বাধ্য হয়ে গাছের পাতা তাকে ভক্ষণ করতে হয়েছে শেষ পর্যন্ত তিনি মাদিয়ানে যখন পৌঁছালেন একেবারে বিধ্বস্ত ক্লান্ত শ্রান্ত অবসন্ন একটি অবস্থায় তিনি এক গাছের ছায়ার নিচে নিজেকে মাটিতে ছুড়ে দিলেন চরম দুর্দশাগ্রস্ত যন্ত্রণাকাতর অবস্থায় যখন তিনি দেখলেন যে দুইজন মহিলা পশুগুলোকে তাদের ভেড়া পানি পান করার জন্য কুয়ার কাছে নিয়ে এসেছিল কিন্তু কুয়ার কাছে অনেক রাখাল ছিল পুরুষ লোক ছিল কাজেই সেখানে গিয়ে ধাক্কাধাক্কি করে পশুদেরকে পানি পান করানোর মত অবস্থায় তারা ছিল না এবং কেউ নিজে থেকে সেই মহিলাদের পশুগুলোকে পানি পান করাবে এই ব্যবস্থাও করছিল না সেটা দেখে মুসা চুপ থাকতে পারলেন না থাকতে পারলেন না। তিনি সেই বিধ্বস্ত অবস্থাতেও ক্লান্ত অবসন্ন অবস্থাতেও সেই দুজন নারীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন কলা মা খুব আপনাদের কি সমস্যা তারা জবাব দিয়ে বলল যে আমরা আমাদের পশুগুলোকে যতক্ষণ না এই পুরুষরা রাখালরা তাদের পশুগুলোকে নিয়ে সরে না যাচ্ছে আমরা তো তাদেরকে পানি খাওয়াতে পারছি না এবং ও আগুনা না শাইখুন কাবির এবং আমাদের পিতা একজন একেবারে বৃদ্ধ একজন ব্যক্তি কাজে মুসা বুঝলেন যে এখানে তার করণীয় কিছু কাজ রয়েছে মুসা আল্লাহিসাম তিনি সেই রাখালদেরকে ঠেলে দিয়ে সেই দুইজন নারীর পশুদেরকে আহার করালেন পানি পান করালেন মুসা আল্লাহিসের এই ছিল মানসিকতা সব অবস্থাতেই তিনি অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে সাহায্য করতেন এবং তার চোখের সামনে যদি কোনো অন্যায় ঘটত এমন কোনো বিষয় ঘটত যেটাকে তিনি সমাধান করতে পারবেন সমাধান করা উচিত তাহলে অবশ্যই তিনি সেই চেষ্টা করতেন এবং মহিলা বাড়িতে গিয়ে তাদের পিতাকে বললেন যে হে আমাদের আব্বাজান আপনি কেন এমন একজন ব্যক্তিকে আমাদের কাজে রাখাল হিসেবে নিয়োগ দিচ্ছেন না যে একই সঙ্গে বিশ্বস্ত এবং শক্তি সামর্থ্য রাখে আস্থা একজন ব্যক্তি এবং শক্তিশালী একজন ব্যক্তি সুতরাং মুসাউলাইস্লাম সে অবস্থায় প্রেক্ষিতে সেখানে কাজ পেয়ে গেলেন চাকরি পেয়ে গেলেন এবং সেই বৃদ্ধ ব্যক্তিকে সমাধান করার চেষ্টা করতেন উপেক্ষা করতে পারতেন না অমর আব্দুল তিনি একদিন হাঁটছিলেন ছিলেন তিনি দেখলেন কয়েকজন মহিলা দ্বারা কিছু অপেক্ষায় বসে আছেন তিনি প্রশ্ন করলেন তোমাদের কি কোন প্রয়োজন বা কোনো সমস্যা আছো তারা বললো আমরা খলিফার জন্য অপেক্ষা করছি তিনি আসবেন এবং আমাদের বিষয়কে ফরসবাদ করে দেবেন ওমর দেখলেন আউ অকরাসিদ্দিক তার কর্মস্থলে সেদিন নেই তিনি কর্মক্ষেত্রে নেই তিনি খড়ি ফাঁকে বের হলেন কিন্তু পেলেন না শেষ পর্যন্ত তাকে দেখা গেল তিনি আবারও আউ অকরাসিদ্দিক বাজারে কাপড় বিক্রি করছেন মরিবুল খাতাব সেই অবস্থায় তাকে হাত ধরে টেনে নিয়ে আসলেন এবং বললেন যে আপনি এদিকে আসুন আপনি কী করছেন আউ বললেন তোমরা আমাকে যে বেতন দিচ্ছ যে ভাতা দিচ্ছ এটা যথেষ্ট নয় এটা দিয়ে আমি আমার সন্তানদের খাদ্য পূরণ পোষণ করতে পারছি না ঠিক আছে আমি আপনার বেতন থেকে সিদ্ধান্ত ভেড়ার মাংস এই পরিমাণে আমাকে দিতে হবে দৈনিক একটি আস্ত ভেড়া আমাকে দিতে হবে অমরুল খত্তাব বললেন যে না এতটা আপনাকে দেওয়া যাবে না সুতরাং অমর আবলুল খতাব সেখানে নিজের পক্ষ থেকে বিতর্কও করছিলেন যে কতটুকু তোমাকে দেওয়া যাবে এবং এটাই উত্তম শেষ পর্যন্ত তাহলে আমরা এই বিষয়ের উপর একমত হলাম আবুকরকে দৈনিক আমরা একটি পুরো ভেড়া দিব খাদ্য হিসেবে এবং বছরে তিনশো দিনের তাকে দেওয়া হবে আবুকার সিদ্দিক তিনি পরবর্তীতে মেম্বরে উঠে দাঁড়ালেন মসজিদে এবং সাহাবাদের উদ্দেশ্যে মসজিদে খুদবাদ আপনার জানেন আমাকে বছরে আড়াইশো দিনার এবং না। এখন ওমর এবং আলী তারা বেতন এবং দৈনিক একটি আস্ত ভেড়া আমাকে প্রদান করবেন আপনাদের কি মতামত আপনারা কি রাজি আছেন সাহাবা ইকরাম বললেন হ্যাঁ আমরা রাজি আল্লাহু আকবর তিনি খলিফাতুল মুসলিম তিনি মুসলিমদের কর্তৃত্বশীল ব্যক্তি মুসলিমদের প্রধান ব্যক্তি তিনি যে ভাতা ভাত ছিলেন সেটা তার নিজের প্রয়োজন পূরণের জন্য যথেষ্ট ছিল না যেটা তার প্রাপ্য সেই প্রাপ্য বিষয়ের জন্য তিনি মানুষের সম্মতির অনুসন্ধান করেছেন যেটা আমরা মনে হয় যে একটা স্বপ্ন রাজ্য বা কল্পনার রাজ্য নিয়ে যেন আমরা কথা বলছি অথচ এটাই ছিল বাস্তব এটাই ছিল সেই সময়ের যারা শাসক এবং শাসিত যিনি নেতা এবং যারা তার অনুসারী তাদের মধ্যে আন্তরিক ভালোবাসাপূর্ণ একটি সম্পর্ক এগুলি হচ্ছে মুসলিম ইতিহাসের গৌরব কাথা স্পষ্ট দলিল ভিত্তিক ঘটনা যা আমাদের জন্য অনুকরণীয় এবং শিক্ষণীয় সেই ঘটনা থেকে বেশ কিছু নিয়ে বিষয় রয়েছে প্রথম বিষয়ে দেখতে পারি যে একজন মানুষ মানুষের জন্য অবাক হতে পারে যে একজন ব্যক্তির পরিবারের প্রয়োজনের জন্য দৈনিক কিভাবে একটা আস্ত ফেরার মাংস প্রয়োজন হতে পারে এটা তো আসলে অনেক মাংস অবকরাসিদ্দিকের অবস্থা সেই সময় আমরা যদি দেখি দেখা যাচ্ছে অবকরাসিদ্দিকের খুব বড় পরিবার ছিল না তার সেই সময়ে একজন স্ত্রী চারজন স্ত্রী অবকর সিদ্দিক তার সারা জীবনে ছিল সেই অবস্থায় অবকর যখন খলিফা হলেন তখন তার একজন স্ত্রীকে তিনি আগেই তালাক দিয়েছেন বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এবং আরেকজন স্ত্রী মৃত্যু পূরণ করেছিলেন কাজে তার স্ত্রী ছিলেন দুইজন জীবিত অবস্থায় দুইজন ছিলেন অপর থেকে তারা সন্তান আদি তারা কেউ তার উপর নির্ভরশীল ছিলেন না তারা স্বাবলম্বী ছিলেন অবকরের সন্তানদের মধ্যে আব্দুর রহমান তিনি বড় হয়েছে নিজের উপার্জন তিনি নিজেই করতে পারেন আবদুল্লাহ তিনি আহ বরণ করেছেন তার খিলাফতের আগেই আইসা তিনি ছিলেন উমুল মিনিন এবং উম মিন হিসেবে তিনি রাষ্ট্রীয় তত্ত্বাবধানেই ছিলেন তাদেরকে বাইতুল মাল থেকে ভাতা প্রদান করা হতো অপর থেকে আসমা তিনি বিয়ে করেছিলেন জুবাই রবুল আওয়ামকে কাজে আউ্বকরের উপরে নির্ভরশীল আউ্বকরের যাদেরকে খাদ্য রোজগার প্রদান করতে হয় সেটা খুবই ছোট একটা পরিবার তাদের জন্য এত গোষ্ঠীর কেন প্রয়োজন ছিল এবং বর্তমান সময়ের মতো সেই সময়কার মানুষরা তারা দিনে পাঁচ বার আহার করতেন এরকম ছিল না এবং কোনো খাবারের সঙ্গে সালাদ অ্যাপেটাইজার বা ক্ষুদা উদ্রিককারী আরও কিছু বাড়তি খাবার পানীয় মিষ্টান্ন এত কিছু তার ক্ষেত্রে না তাদের খাবার ছিল খুবই সিম্পল তাদের খাবার ছিল রুটি এবং গোস্ত কাজে রুটির সঙ্গে একমাত্র যা তারা গ্রহণ করতেন সেটা হচ্ছে গোস্ত এই তাদের এই গোষ্ঠের পরিমাণ বেশি ছিল কারণ বাড়তি অন্য কোনো খাবার তারা গ্রহণ করতেন না বর্তমান সময় আমরা দেখি যে অনেক পুষ্টি বিজ্ঞানী তারা বলে থাকেন রেড মিট বা লাল গোস্ত এগুলো স্বাস্থ্যের জন্য ভালো নয় কাজে এই পরিবর্তে বেশি পরিমাণে সবজি খাওয়া উচিত ভেজিটেবলস খাওয়া উচিত কিন্তু অপরদিকে ইসলামিক চিকিৎসাবিদ্যা সেটা আমাদেরকে বলে যে লালগস্ত রেড মিট এটা আমাদের জন্য কোনো ক্ষতির বিষয় নয় যদি ক্ষতিকরী হয়ে যেত সেটা ইসলাম হারাম করে দিত দিতা সেটাকে নিষিদ্ধ করে দিতেন কাজেই যারা মাংসের বিপরীতে সবজি বেশি খাওয়া উচিত এরকম বিষয়ের উপরে গুরুত্ব দিতে চায় তাদের জন্য একটি তাদের বিরুদ্ধে একটি যুক্তি হতে পারে তাদের বিরুদ্ধে একটি যুক্তি হতে পারে আমরা বলতে পারি খালিদ বিনুয়ালিদ সরিদাহ তিনি জীবনে কখনো সালাদহার করেননি অথচ তিনি আমরা যা ধারণা করতে পারি তার থেকেও বেশি সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন এবং যখন তিনি মরুভূমিতে থাকতেন বিভিন্ন সময়ে সামরিক অভিযান পরিচালনা করতে গিয়ে সেখানে এক ধরনের প্রাণী পাওয়া যায় যেটা অনেকটা বড় আকৃতির টিকটিকের মতো যেটাকে দেখতে অনেকটা সেই প্রাগৈতিহাসিক যুগের ডাইনোসোরদের ছোট সংস্করণ বলে মনে হয় এই ধরনের প্রাণী তার বিভিন্ন সময়ে আহার করতেন এবং এই বিষয়টা হাদিসে উল্লেখিত হয়েছে রাসুল্লা সাল্লাহলাম তিনি একবার একটি দাওয়াত ছিলেন তাকে এই ধরনের একটি খাবার এই ধরনের একটি খাবার তাকে পরিবেশন করা হলো সাধারণত এই খাবার বেদুইনরা তারা খেত তার মরুভূমিতে বসবাস করতো যা জীবন জীবনযাপন করতো এই ধরনের খাদ্য তারা গ্রহণ করতো কিন্তু স্থিতিশীল বসতিতে বা শহর অঞ্চলে মক্কা বা মদিনার মানুষ যারা তারা এইগুলোকে সাধারণভাবে পছন্দ করতো না রুচিকর খাবার হিসেবে তারা সেটাকে দেখত না কিন্তু আরব বেদুনরা তারা সেগুলোকে ভক্ষণ করত যখন রসুল্লাহ আসলামের সামনে সে খাবার পরিবেশন করা হলো রাসুল্লাহ সাল্লাহ আসলাম সেটাকে পছন্দ করলেন না প্রত্যাখ্যান করলেন তখন মানুষেরা জিজ্ঞাসা করলো যে এটা কি খাওয়া নিষিদ্ধ বা হারাম বললেন কাজে যদি আপনার অন্য কোনো খাবার আনতে না পারেন তাহলে আমাকে বাধ্য হয়ে কষ্ট করে এটাকে খেতে হবে খালিদ্দিন ওয়ালিদ যখন তিনি এটা জানলেন তখন তিনি শহরের মানুষ মক্কা মানুষ হওয়া সত্ত্বেও সেটা খেতে খুব বেশি সমস্যা মনে করলেন না খালিদ বিনওয়ালিদ স্বাভাবিকভাবে সামরিক ব্যক্তি ছিলেন সব রকম প্রতিকূল কঠিন পরিবেশে তাকে থাকতে হবে তাতেই তার ব্যক্তিত্বের চাহিদা অনুসারে এই ধরনের খাবার খেতে তাকে অভ্যস্ত হতে হবে এবং তিনি গোস্ত খেতে অভ্যস্ত ছিলেন আবু বাইদা তার একটি কাহিনী প্রচলিত তার একটি কাহিনী এসেছে বুখারিতে হাজিস্ট্রী এসেছে আবুবাইদা এবরা তিনি বলেছেন রাসু আসসালাম তাদেরকে একটি যুদ্ধের অভিযানে পাঠিয়েছিলেন এবং যুদ্ধের বাহিনীর সঙ্গে খাদ্যের রসদ কি ছিল খাদ্যের রসদ ছিল একটি চামড়ার থলে ভর্তি খেজুর এবং হাদিসে বর্ণনা থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে তিনশো জন ব্যক্তির একটি কাফেলা ছিল তাদের জন্য খাদ্যের রসদ হচ্ছে চামড়া ভর্তি খেজুর অতিরিক্ত কোনো খাদ্য নয় কোনো মশক নয় শুধুমাত্র খেজুর এটাই হচ্ছে তাদের জন্য বরাদ্দকৃত খাবার এবং যখন তাদের খাবার ফুরিয়ে আসছিল তখন যিনি বাহিনীর আমির আবুবাইদেব নজররা তিনি সাধারণ লোকেদের জন্য প্রতিদিন যা বরাদ্দ করলেন দৈনিক তাদের খাদ্য হিসেবে যা বরাদ্দ করা হলো সেটা হচ্ছে দৈনিক একটা করে খেজুর তারা তিনি আবুকে জিজ্ঞাসা করেছিলেন একটা খেজুর দিয়ে আপনারা কিভাবে দিন পার করেছেন তিনি বলেছেন যে আমরা খেজুর খেয়ে সারাটা দিন বাকি দিনটা খেজুর খেয়ে সারাদিন আমরা খেজুরের বেঁচিটা মুখে রেখে দিতাম এবং সেটাকে চুষতাম এছাড়া আমাদের কি করার ছিল তারা সফরে ছিলেন ক্রমাগত তারা পথ চলছিলেন এবং খাদ্য যখন ফুরিয়ে গেল তখন বাধ্য হয়ে গাছের পাতা খেয়ে পানিতে ভিজিয়ে তাদেরকে টিকে থাকতে হচ্ছিল কারণে থাকতে হবে এরকম একটি কঠিনে খুব বড় আকার তিমি মাছ সমুদ্রের তীরে মরে পড়ে আছে এবং সেই সময় তারা কনফিউশন হয়েছিলেন যে এটাকে তারা কি খাবেন না কি খাবেন না আমরা বর্তমানে জানি যে সামুদ্রিক সমস্ত প্রাণী আল্লাহ তারা বৈধ করেছেন হালাল করেছেন সেই সময়টা সম্ভবত এটা ছিল যে এই ধরনের বিধান তারা জানতেন না বা জানার আগে আরেকটা কারণ হতে পারে আমির হিসাবে যেহেতু সেই রাসুলের বার্তা তারা সেই মিশনে সেই কাজে তারা রয়েছেন কাজে এরকম একটি পরিস্থিতিতে এই খাদ্য তাদের জন্য সাহায্য রহমত হিসেবে এসেছে তারা সিদ্ধান্ত নিলেন তারা সেটাকে ভক্ষণ করবেন সাহাব সেখানে তাঁবু ফেললেন তারা তিন মাস থেকে কেটে কেটে গোস্ত গ্রহণ করছিলেন এবং সেই খাবার তারা সংগ্রহ করছিলেন সেই মাছটি এত বিশাল আকৃতির ছিল যে তিমির চোখ থেকে বালতি দিয়ে তারা তেল বা ফ্যাট সংগ্রহ করছিলেন শেষ পর্যন্ত মাছের পাশে তারা কাঠ খড় সংগ্রহ করে আগুন জ্বালানেন এবং গোষ্ঠগুলো নিয়ে সেখানে তারা রান্না করলেন এবং কিছু গোস্ত সেগুলোকে তারা রোদে শুকিয়ে পরবর্তীতে খাওয়ার জন্য প্রস্তুত করে নিলেন আবুবাই দেবুজারা তার কাছে সেই মাছের আকৃতি সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল তিনি বলেছেন যে মাছের পাজর থেকে একটা হার আলাদা করা হয়েছিল তারা দেখ তারা যাচাই করার সিদ্ধান্ত নিলেন যে এটা আসলে কত বড় তখন তাদের মধ্যে সবচেয়ে যিনি দীর্ঘদিন সবচেয়ে লম্বা উঁচু যে উট তার উপরে এবং তখন তাকে বলা হলো যে সেই পাজরের হারের মাঝখান দিয়ে তুমি উট নিয়ে চলে যাও সবচেয়ে লম্বা ব্যক্তি উটের উপরে চড়া অবস্থায় তিনি খুব স্বাভাবিকভাবে মাথা না ঝুঁকিয়েই সেই তেমি মাছের পাজরের হারের নিচ দিয়ে চলে আসতে পারলেন কাজে এত বিশাল একটা আকৃতি ছিল সেই মাছের এবং সেখান থেকে তারা এত যথেষ্ট পরিমাণে খাবার গ্রহণ করলেন রীতিমতো তারা মোটা হয়ে যাচ্ছিলেন এক মাস তারা সেখানে অবস্থান করেছিলেন এক এক বিশাল বিশাল বাহিনী অর্থাৎ সেনাবাহিনী সেই খাদ্য থেকে এক মাস আহার করতে পেরেছে এত বিশাল একটি আকৃতি ছিল শেষ পর্যন্ত যখন তারা ফিরে আসলেন এবং রাসুল্লাহ সাল্লাহামকে এই আশ্চর্যজনক ঘটনা সম্পর্কে জানালেন রাসুল্লাহ সাল্লাহাম তখন তাদেরকে বললেন এটা ছিল আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রিস্ক আমার জন্য কি তোমরা কিছু নিয়ে এসেছ তারা বললেন হ্যাঁ শুকনো কিছু গোস্ত হ্যাঁ কিছু গোস্ত শুকিয়ে আপনার বিবেচনা করছিলেন কাজে সাধারণভাবে লাল গোস্ত রেড মিট এতে কোনো সমস্যা নেই যেটা আমরা পুষ্টি বিজ্ঞানীদের কাছ থেকে শুনে শুনে অভ্যস্ত কোলেস্টেরল ফ্যাট ইত্যাদি বিষয় সমস্যা আসলে অন্য কোনো বিষয়ে সমস্যা হচ্ছে শারীরিক পরিশ্রম না করা স্থবির নিষ্ক্রিয় জীবন ইন্যাক্টিভ লাইফস্টাইল একটা সমস্যা হচ্ছে নেই বিষয়গুলোকে সুতাল করেছেন বৈধ করেছেন এবং এই প্রসঙ্গে একজন শাহে তিনি একটি ঘটনা উল্লেখ করেছেন তিনি বলেছেন আফগানিস্তানের কথা ভেড়ার মাংস খাবার প্রসঙ্গে তিনি বলেছেন ভেড়ার দুই ধরনের ভেড়া রয়েছে এক ধরনের ভেড়ার লেজ থাকে এবং তাদের দেহের পিছনের অংশে পিঠের দিকে বড় আকারের চর্বির স্তূপ থাকে সেটাকে কেটে কেটে মুজাহিদিন আফগানিস্তানে তারা সেটাকে ভক্ষণ করেন তারা যে অংশটাকে খাবার হিসেবে গ্রহণ করছেন সেটা হচ্ছে নিরেট হান্ড্রেড পার্সেন্ট পিওর কোলেস্টেরল পুরোটাই ফ্যাট চর্বি কোনো একজন পুষ্টিবিজ্ঞানী যদি এরকম কথা শুনে যে কোনো মানুষ হানড্রেড কোলেস্টেরল ফ্যাট খাচ্ছে তাহলে হয়তো সে তখন হয়তো বা একটি হালকা স্ট্রোক করে বসতে পারে কিন্তু এমন কোনো বর্ণনাকে কখনো শুনেনি যে কোনো একজন মুজাহিদিন আল্লাহ রাস্তায় যিনি যুদ্ধ করেন তিনি হাই কোলেস্টেরল লেভেলের কারণে মৃত্যুবরণ করেছেন সাহবা ইকরাম যে ধরনের জীবনযাপন করতেন যে ধরনের পরিশ্রম শারীরিক অ্যাক্টিভিটিসের মধ্যে যারা ছিলেন তাদের এই ধরনের বিষয়ের কোনো অবকাশ ছিল না এবং বিশেষ করে ওমর ইবুল খাতা প্রায় তিনি খলিফা হিসেবে যখন যে উপদেশগুলো দিয়েছিলেন সেই বিষয়গুলো যদি আমরা দেখি সেটা মুসলিমদেরকে উৎসাহিত করত একটি কঠিন জীবনযাপনে অভ্যস্ত হওয়ার জন্য শারীরিক পরিশ্রমে অভ্যস্ত হওয়ার জন্য ওমর যখন তিনি আমিরুল মিনীন হয়েছিলেন তখন তিনি প্রাদেশিক গভর্নরদের কাছে চিঠি পাঠিয়েছিলেন নির্দেশনা পাঠিয়েছিলেন মুসলিমরা যেন বিলাসী জীবন জীবনযাপনে অভ্যস্ত না হয়ে যায় আবু উসমান আন্নাহাদি তিনি বলেছেন যখন আমরা উতবা বিন ফারকাতের সঙ্গে আজহারবাই সেখানে ছিলাম তখন আমরা অমর আবল খাতাবের একটি পত্র একটি চিঠি লাভ করলাম এবং সেই চিঠিতে অমর খলিফা হিসেবে নির্দেশনা দিয়েছিলেন হে লোকেরা তোমরা তোমাদের পিতা তোমাদের পুরোপুরুষ ইসমাইলের পোশাক পরতে অভ্যস্ত হও বিলাসিতা থেকে সাবধান থাকো এবং অমুসলিমদের পোশাকের ব্যাপারে সাবধান থেক বেশি সময় কাটাও রোদের নিচে সূর্যের নিচে কারণ এটাই আরবদের জন্য উত্তম ঘোড়ার পিঠে আরোহণ করার পরিবর্তে লাফিয়ে ওঠার অভ্যাস করো তীর ছড় এবং দুই লক্ষ্য বস্তুর মাঝে না হেটে দৌরাও। কাজে এই সমস্ত নির্দেশনা যদি কোনো একজন মুসলিম একজন ব্যক্তি মেনে চলে তাহলে কিভাবে তার শরীরে মেদ বাড়তে পারে ওজন বাড়তে পারে কিভাবে তার জন্য গোস্ত খাওয়া নিষিদ্ধ হতে পারে এবং কোলেস্টরলি বা তার কী ক্ষতি করতে পারে কাছে লাল গোস্ত রেড মিট এতে কোনো সমস্যা নেই দুইটা বিষয় হচ্ছে যাপন এবং দুই নম্বর বিষয় হচ্ছে অতি অতিরিক্ত খাদ্য গ্রহণ করা অবকার স্থিতিক্রায় জীবনী আলোচনার প্রসঙ্গে এখন আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সাধারণ মুস্তিম যে লাইফস্টাইল জীবনযাপন জীবন ধারণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় এবং এই আলোচনাগুলোর মধ্যে ইসলামের বৈচিত্র্য এবং শ্রেষ্ঠত্বের দিকটাই ফুটে ওঠে যেকোনো বিষয়ে যদি আমরা ইসলামের নির্দেশনা অনুসরণ করি সেটা আমাদের জন্য উপকার ছাড়া ক্ষতি কখনই বয়ে আনে না এই খাদ্য অভ্যাস সম্পর্কে আলোচনা করতে গিয়ে একজন শায়ে তিনি তার আলোচনায় বলেছেন তিনি যখন আমেরিকায় ছিলেন তখন তিনি একটি দোকানে গিয়েছিলেন সেটা ছিল একটা জুসের দোকান ফলের রসের দোকান বিভিন্ন রকমের ফল ফল আদির জুস প্রস্তুত করে সেখানে বিক্রি করা হতো সেখানে গিয়ে তিনি একটা স্পেশাল জুস দেখে খুবই অবাক হলেন এবং সেই জুস ছিল ঘাসের তৈরি অর্থাৎ ঘাস ব্লেন্ডারে পিসে প্রস্তুত করে সেখানে কিছু ঔষধ প্রয়োগ করে সেটাকে বিক্রি করা হচ্ছে এবং এক কাপ ঘাসের জুসের দাম রাখা হচ্ছে চার ডলার এবং মানুষ সেটাকে কিনছে মানুষ খাচ্ছে হতে পারে এটা মার্কেটিং এর একটা অসাধারণ উদাহরণ কীভাবে একটা পণ্যকে বাজারজাত করে মানুষের কাছে বিক্রি করা যায় একটা কৌতুক রয়েছে এই প্রসঙ্গে অনেকটা এরকমের যে বরফের দেশে বসবাস করে স্কিমও তার সঙ্গে সাক্ষাৎ ঘটলো এক মার্কেটিং অফিসারের মার্কেটিং অফিসার তাকে এমনভাবে মোটিভেট করলো শেষ পর্যন্ত বরফে বাস করা এস্কিমও সেই ব্যক্তির কাছ থেকে একটা ফ্রিজ কিনে বাড়িতে ফেরত গেল খাদ্য গ্রহণ প্রসঙ্গে কিভাবে খাবার খেতে হবে কতটুকু খেতে হবে এ প্রসঙ্গে রসুল্লাহ সাল্লা নির্দেশনা দিয়েছেন এবং সেই নির্দেশনাগুলো অনুসারে ইসলামী চিকিৎসা শাস্ত্র বিকশিত হয়েছে এবং সেখানে আমাদের জন্য এই ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই গ্রস্ত খাওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই রসুলাম তিনি বলেছেন আদম সন্তান যে সমস্ত পাত্রগুলোকে পূর্ণ করে এর মধ্যে তার পেটের চেয়ে আর কোনো মন্দ পাত্র হতে পারে না আদম সন্তান পেটের চেয়ে আর কোনো মন্দ পাত্র কখনো পূর্ণ করে না কাজে যখন আমরা অতিরিক্ত খাবার দিয়ে সেই পাত্রকে পূর্ণ করব তখন আমাদের পাকস্থলী হয়ে যাবে যত রকম রোগ ব্যাধি সবগুলোর বাসার মতো অতিরিক্ত খাদ্য গ্রহণের মাধ্যমে আরেকটি বিষয় প্রকাশিত হয় সেটা হচ্ছে তারা নিয়মিত রোজা রাখতেন এবং তাদের জীবন ছিল খুবই কর্মব্যস্ত একটি জীবন এবং এতটাই দরিদ্র ছিলেন যে শুধুমাত্র খেজুর ছাড়া তাদের আর কোনো খাদ্য ছিল না আবু হুরাই রায়ের তদন্ত তিনি বলেছেন অনুসরণ করতাম আমি এমন অবস্থায় যখন আমার পেটে কোনো খাদ্য থাকতো না কুধার্থ অবস্থায় যদি গোষ্ঠ খাওয়া বা চর্বি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতো অবশ্যই আলো সুবাহ সেটাকে আমাদের জন্য হারাম করে দিতেন অথচ আমরা দেখতে পাচ্ছি আলো সুহাম করেছেন বনী ইসাইলের জন্য শাস্তি হিসেবে তিনি তাদের জন্য চর্বি খাওয়াকে নিষিদ্ধ করে দিয়েছিলেন এবং আরেকটি কারণ যে কারণে আবু আস্ত ভেরার মাংসের প্রয়োজন হতো সেই কারণটা ছিল তিনি ছিলেন খুবই অতিথি পরায়ণ একজন ব্যক্তি উদার এবং মহানুভব একজন ব্যক্তি নিয়মিত তার বাড়িতে লোকজন আসা করত তিনি মেহমানদারি করতেন তার ঘরে দরজা সব মানুষের জন্য সবসময় খোলা ছিল এই কারণগুলোর কারণে তিনি দৈনিক একটি আস্ত ফেরা চেয়েছেন এবং আরও একবার উমর ইবনুল খাতাবা তিনি অনেকগুলো ভালো কাটের সূচনা করেছেন তিনিও আরেকটি বিষয়ের সূচনাকারী হয়ে গেলেন তার ব্যক্তি আবু ছিল তিনি কখনোই অংশের কাছে গিয়ে নিজের অভাব প্রয়োজনের কথা বলতেন না ওমর ইবনুল খাতাব তার বিচক্ষণতার মাধ্যমে বুঝে গিয়েছেন যখন আবু করে দেখা গেছে বাজারে তিনি ব্যবসায়িক কাজে ব্যস্ত তিনি বুঝতে পেরেছেন যে যা দেওয়া হচ্ছে আবুকরের জন্য সেটা যথেষ্ট নয় তার জন্য বেতন ভাতা আর বৃদ্ধি করতে হবে এবং ওমর এই কাজে সিদ্ধান্ত গ্রহণ করেছেন এই কাজে সূচনা করেছেন এবং তার ভাতার পরিমাণ তিন বৃদ্ধি করেছেন আরেকটি বিষয় হচ্ছে সার্বক্ষণিক কাজ করা মুসলিমদের প্রয়োজন পূরণ করার জন্য আমাদেরকে সার্বক্ষণিক কাজ করতে হবে ওমর তিনি দেখলেন আবহিত মুসলিমদের নেতা মুসলিমদের খলিফা কাজেই এই পদে এই কাজে তাকে সার্বক্ষণিকভাবে ব্যস্ত থাকতে হবে তিনি যদি তার মূল সময়কে ব্যয় করে ফেলেন বাজারে গিয়ে ব্যবসায়িক কাজে আর অবসর সময়ে পার্ট টাইম জবাব হিসেবে খলিফার দায়িত্ব পালন করেন এটা মুসলিমদের প্রয়োজনগুলোকে পূরণ করবে না মুসলিম হিসাবে আমাদের বিভিন্ন প্রয়োজন পূরণ করার জন্য দক্ষ প্রফেশনাল পেশাদার ব্যক্তিদের প্রয়োজন এ প্রসঙ্গে একজন আলেম তার বিখ্যাত উক্তি তিনি বলেছেন যে আমাদের আজকের বর্তমান যুগের সমস্যা হচ্ছে যে আমরা ওই সমস্ত মহিলাদের মতো আমিরুল মিনের অপেক্ষায় বসে আছি যে কখন তিনি আসবেন তিনি আসলে আমরা তাকে তার তিনি আসলে আমরা তাকে আমাদের সমস্যাগুলোর কথা বলবো। কিন্তু নিজে থেকে এই বিষয়ে সমাধান করার জন্য কোনো উদ্যোগ আমরা গ্রহণ করছি না বিভিন্ন বিষয়ে মুসলিম পরিবারগুলোর ফতোয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে যোগ্য লক্ষ্যে খুঁজে পাওয়া যায় না মুসলিম পরিবারগুলোর মধ্যে কাউন্সিলিং এর প্রয়োজন হয় সেই ক্ষেত্রে যোগ্য লক্ষ্যে পাওয়া যাচ্ছে না মধ্যস্থতাকারী প্রয়োজন হয় কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা সমস্যার মধ্যে আছি কিন্তু যারা সেই সমস্যাগুলোকে সমাধান করবেন সেই সমস্ত ব্যক্তিগুলোকে আমরা খুঁজে পাচ্ছি না হোক সেটা আর্থিক সমস্যা কিংবা পারিবারিক সমস্যা আমাদের ভালো ইসলামিক শিক্ষা দরকার সেই ক্ষেত্রেও যোগ্য ব্যক্তিদেরকে আমরা পাচ্ছি না অনেকে আরবি শিখতে চান সরিয়া সম্পর্কে জানতে চান কিন্তু কে বিষয়গুলো আমাদেরকে শিক্ষা দেবে কোথেকে আমরা এগুলো শিখবো সেই মানুষেরা কোথায় ব্যস্ত সেটা আমরা দেখার প্রয়োজনীয়তা অনুভব করি না এই বিষয়গুলোতে পেশাদার দক্ষ লোক না থাকার কারণে আমাদের অবস্থা আমরা অন্যদিক থেকে এর তরম মূল্য দিয়ে যাচ্ছি একদিকে আমরা এই কাজের জন্য দক্ষ প্রফেশনাল লোক তৈরি করি না এর জন্য অর্থ খরচ করতে চায় না আরেকদিকে আমরা নিষ্ক্রিয় অবস্থায় বসে আছি ওমর ইব্দুল খাতাব এই অবস্থা বুঝে তিনি আমিরুল মিনিনকে চেয়েছেন সার্বক্ষণিক ফুল টাইম তাকে কাজে ব্যস্ত রাখার জন্য প্রয়োজনে অপর দিকে তার পারিবারিক প্রয়োজন পূরণ করার জন্য যে কাজগুলো ছিলেন না তখন তিনি যা উপার্জন করতেন তার যাপনের মান যা ছিল সেই পরিমাণ অর্থই তিনি চেয়েছেন তিনি যতটুকু গ্রহণ করেছেন যা তার এবং তার পরিবারের জন্য মিনিমাম প্রাপ্য ছিল খলিফা হওয়ার পরেও আবুকরা সিদ্দিক তার চরিত্র বা তার খুলুক এর কোনো পরিবর্তন ঘটেনি খলিফা হওয়ার আগে অবকর স্থিতি তিনি যেখানে বসবাস করতেন মদিনার বাইরের একটি ছোট গ্রাম সোনহা সেখানে তিনি বসবাস করতেন এবং সেখানে একটি পরিবারের তাদের পশুগুলোর দুধ দোহন করে দিতেন যখন তিনি খলিফা হলেন তখন সেই প্রতিবেশীর একটি বাচ্চা মেয়ে সে বলে উঠলো এখন তো আর অবকর আমাদের পশুগুলোর দুধ দোহন করে দিবেন না কারণ তিনি খলিফা হয়ে গেছেন এটা শুনে অবকর স্থিতি বললেন না এখনও আমি তোমাদের পশুগুলো দুধ দোহন করে দেবো এবং ম্যালোস মহাতার কাছে দোয়া করি আমার এই নতুন কাজ যা আমি লাভ করেছি এটা যেন আমি আগে যা করতাম সেই কাজে কোনো বাধা সৃষ্টি না করে অর্থাৎ অবক্কর বুঝিয়েছেন এই কাজের কারণে যেন আমার চরিত্র আমার ক্ষুদ পরিবর্তন না হয়ে যায় আগে যে কাজগুলো স্বাভাবিকভাবে আমি করতাম এখনও যেন আমি সেগুলো করতে পারি এটা ছিল অবকরাসিদ্দিকের চরিত্রগত বিনয় তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত তিনি নিয়মিতভাবে তাদের পশুগুলো দুধ দোহন করতেন এবং তাদেরকে জিজ্ঞাসাও করতেন যে তোমরা কি চাও তোমরা কি ফেনাযুক্ত যুক্ত দুধ চাও নাকি ফেনা ছাড়া দুধ চাও যদি তারা বলতো আমরা ফেনা চাই তাহলে করার জন্য তিনি দুধের পাত্রকে বাটি বা গামলাকে নিচে নামিয়ে রাখতেন দুধ দোহন করতেন আর যদি তারা বলতো যে আমরা ফেনা চাই না তাহলে তিনি গামলাটিকে উপরের দিকে তুলে দুধ দোহন করতেন সুহান তিনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন অথচ এটি হচ্ছে তার একেবারে সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা এবং জীবনযাপন বর্তমানে আমরা অনেক সময় দেখি যারা মানব প্রথিত বিধানে পরিচালিত হয় এমন রাষ্ট্রগুলোর প্রধান তারা বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়াতে এসে তাদের বিভিন্ন মানবিক দিক সাধারণ মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেন কিন্তু বাস্তবে সেগুলো কৃত্রিম বিনয় প্রকাশ ছাড়া আর কিছুই নয় যখন সাধারণভাবে তারা চলাফেরাক করে রাস্তায় সাধারণ মানুষদেরকে তারা ঘণ্টার পর ঘণ্টা জামে আটকে রাখেন বিপরীত দিকে রাস্তা পুরো খালি করে দেওয়া হয় তারপর তারা চলাফেরা করেন আর মাঝে মাঝে তারা ছবি প্রকাশ করেন তারা রিকশায় ঘুরে বেড়াচ্ছেন ভ্যানে চড়ে বেড়াচ্ছেন আর বোঝানোর চেষ্টা করছেন দেখো আমি কত সাধারণ মুসলিম খলিফাদের জীবন সাধারণ ছিল কিন্তু সেটা কৃত্রিম বিনয় কিন্তু তারা কোন কৃত্রিম বিনয় প্রকাশ করতেন না তাদের মধ্যে কোন অমর এত তিনি যখন খলিফা ছিলেন তখন তিনি একেবারে গাছের নিচে শুয়ে ঘুমাতেন একজন ব্যক্তি যখন তাকে এই অবস্থায় দেখলো সে আশ্চর্য হয়ে বললো যে এটা শুধুমাত্র তখনই সম্ভব যখন একজন ব্যক্তি ন্যায়পরায়ণতা অবলম্বন করে ন্যায়ের সঙ্গে আজলের সঙ্গে যখন সে আর কাজ পরিচালনা করে সেই অবস্থাতে একজন ব্যক্তি এত সাধারণভাবে যাপন করতে পারে আউ ও সিদ্ধি তিনি তার সাধারণ কাজগুলোকে তিনি নিজেই পরিচালনা করতেন তার ঘরের গৃহস্থলী কাজ নিজে পরিচালনা করতেন খলিফা হওয়ার আগেও যেই কাজ তিনি করেছিলেন তার প্রতিবেশীর দুধ দহন করে দেওয়ার কাজটি সেই কাজটি তিনি অব্যাহত রাখেন তাদের ভেতরের অবস্থা কোন পথ গ্রহণ করার কারণে পরিবর্তিত হয়ে যায়নি কারণ তাদের ভিতরের অবস্থা ছিল সবচেয়ে উত্তম মানসিক অবস্থার প্রকাশ। খলিফাতুল মুসলিম তার সেনাবাহিনী পারস্য রোমান সাম্রাজ্যের ভিত্তি কাঁপিয়ে দিচ্ছে সিংহাসন কাঁপিয়ে দিচ্ছে দুনিয়ার বড় বড় প্রতাপশালী রাজাবার্সা যারা তারা আতঙ্কিত অবস্থায় আর তিনি একজন বৃদ্ধা মহিলার পশুগুলোর দুধ দহন করে দিচ্ছেন অবকার স্তিতের কাছে মদিনায় থাকাই সাধারণ ছিল স্বাভাবিক ছিল সুখকর ছিল তার জন্য কোনো বিশেষ প্রাসাদ তৈরি করার প্রয়োজন হয়নি তিনি সাধারণ মাটির ঘরেই বসবাস করতেন তার জন্য কোনো দেহরক্ষীর প্রয়োজন ছিল না গার্ডের প্রয়োজন ছিল না তারা সবসময় চতুর্দিক থেকে তাকে ঘিরে রাখবে সাধারণ মানুষ তার কাছে পৌঁছাতে পারবে না এরকম কোনো ব্যবস্থাপনা ছিল না সোনার দিয়ে তৈরি করা কোনো চাকজমকের প্রয়োজন তার ছিল না অমর আব্দুল খতাব তার গভর্নরদেরকে নির্দেশনা দিয়েছিলেন শৌখিন মানুষদের পোশাক পরা থেকে দূরে থাকবে এবং তোমাদের পূর্বপুরুষদের সাধারণ পোশাককে অভ্যাজ রাখবে একেবারে সাধারণ মানুষদের মতো দুই টুকরা কাপড় দিয়ে জামা বানিয়ে সেটা দিয়ে শরীর ঢেকে রাখবে খলিফা হওয়ার পরেও আবুবকর স্মৃতি তিনি একই ধরনের সাধারণ পোশাক যা আগে তিনি পরিধান করতেন সেগুলো পরেই তার জীবন অতিবাহিত করেছেন আরেকটি ঘটনা দেখে আমরা যাচ্ছি আবু বকরার স্মৃতি তিনি খলিফা হয়েছেন রসৌল্লা সাল্লাম তিনি তার মৃত্যু হয়ে গেছে তার পরবর্তী একটি ঘটনা খাতার তিনি একদিন আবুকরের কাছে আসলেন এবং এসে বললেন চলুন আমরা উম্মে আইমানকে দেখে আসি উম্মিয়াইমান তিনি রসুল্লাহলামের দুধ মা ছিলেন না পরং তিনি রসৌল্লা সাল্লাহ আসলামকে লালন পালন করেছেন তাকে বড় করেছেন রাসুল্লাহ সাল্লা মা আমিনা তার খাতে মাছিতেন আইমান এবং পরবর্তীতে তিনি শিশু অবস্থা থেকেই রাসুল্লাহ সাল্লাহ আসলামকে লালন পালন করে বড় করেছেন রাসুল্লাহ সাল্লাহ আসলাম তাকে মায়ের মতোই দেখতেন এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে বলতেন উম্মি বা তার উম্মি যে তিনি আমার মায়ের পরে মায়ের মতো রসুল্লাহ সাল্লাহ আসলামের সঙ্গে তার খুবই আন্তরিকতা পূর্ণ ভালোবাসাপূর্ণ একটি সম্পর্ক ছিল নিয়মিত রসুল্লাহ সাল্লু আসলাম তাকে খোঁজখবর নিতেন তার সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন ওমর শাহরকে বলছেন যে চলুন আমরা উম্মিয়া ইমানকে দেখে আসি রাসুল্লাহ সাল্লাহলাম তো তাকে দেখতে যেতেন এভাবে সেই দুইজন ব্যক্তি বৃদ্ধা মহিলা উম্মি আইমানকে দেখতে গেলেন যখন সেই বৃদ্ধা মহিলা অমর এবং আউ্বকরকে দেখলেন তিনি উঠে বসলেন এবং কাঁদতে শুরু করলেন আউুকর তাকে জিজ্ঞাসা করলেন আপনি কেন কাচ্ছেন তাদের উপস্থিতিতে সেই সময় উম্মি আইমানের রসুল্লাহ সাল্লাহলামের কথাই স্মরণ হচ্ছিল সেটা বুঝতে পেরে তারা জিজ্ঞাসা করলেন আপনি কেন কাঁদছেন কারণ আল্লাহ সুহাম তাল্লা রসুল্লাহ সাল্লা জন্য যা উত্তম তার জন্য যে উত্তম যেটা সেই ফয়সালাই ঘটিয়েছেন সেটাই ঘটেছে উম্মীয়মান তিনি বললেন আমি এইজন্য কাচ্ছি না আমি এইজন্য কাচ্ছি না যে রাসুল্লাহিস্লাম আর আমাদের মাঝে নেই আমি জানতাম তিনি একদিন আমাদের মাঝে থাকবেন না বরং আমি এই কারণে কাচ্ছি যে রাসুল্লাহ আসলামের ইন্তেকালের কারণে আসমান থেকে আসা ওহিউ বন্ধ হয়ে গেছে এখন আর আমাদের কাছে কোনো ওহি আসে না এই কথাগুলো আউবকর এবং ওমরের অন্তরেও আলোড়ন সৃষ্টি করল এবং তারাও সেখানে সেই বৃদ্ধা মহিলার সঙ্গে কাঁদতে শুরু করলেন তারা একই সঙ্গে রসুল্লাহ সুল্লাহামকেও মিস করছিলেন এবং আল্লাহ সুবাহতাল্লাহর সঙ্গে রসুল্লাহ সুল্লাহ আসলামের মাধ্যমে তাদের যে একটি সংযোগ ছিল যে কোনো একটি ঘটনার প্রেক্ষিতে সরাসরি ওহি নাজিল হতো একজন বাদে কোন সাহাবিদ নাম আল্লাহ সুবাহ কুরআনে সরাসরি উল্লেখ করেননি কিন্তু বিভিন্ন পরিস্থিতিতে তারা বুঝতেন যে আমাদের এই ঘটনাগুলোর কারণেই আল্লাহ সুবাহর পক্ষ থেকে ওয়াহি এসেছে রাজি এটা এক ধরনের সংযোগ ছিল আল্লাহ সুবাহতোল্লাহার সঙ্গে তাদের রসু আল্লাহ আসলাম যখন চলে গেছেন এই সংযোগ এই নৈকট্য আর তাদের ছিল না আল্লাহ সুবাহর সঙ্গে এই বিষয়গুলো স্মরণ করে তারা আবেগপ্রবণ হয়ে যান এবং সেখানে তারা অস্ত্র বিসর্জন করছিলেন এখান থেকে আরও একটি বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে এই ধরনের বিষয়গুলোকেও অমর আবুবকর তারা লক্ষ্য করতেন রাসুল্লাহ সাল্লাস্লাম যখন ছিলেন তখন তিনি যাদের খোঁজখবর নিতেন তারা দিন এখন এটা মনে না করে যে রাসুল্লাহ সাল্লাহ আসলাম আমাদের মাঝে নেই এখন আর আমাদের কেউ খোঁজখবর নিচ্ছে না বরং আবু বকর এবং অমর গিয়ে আগের মতোই উমিয়াইমানকে দেখে আসতেন তার কোনো প্রয়োজন আছে কিনা সেই বিষয়গুলো তারা খোঁজখবর নিতেন সেই দায়িত্ব তারা পালন করেছেন আমরা আমাদের আলোচনার এই আলোচনার শেষ দিকে চলে এসেছি এবং শেষ দিকে আমরা কয়েকটি টুকরো ঘটনা উল্লেখ করতে চাই যেগুলো আবুকর আদেশ এবং মন্দ কাজের নিষেধের দৃষ্টান্ত আমাদের সামনে তুলে ধরে আবুকরাস তিনি একজন মহিলা সঙ্গে তার সাক্ষাৎ ঘটল জাইনাব নামে একজন মহিলা আবুকর দেখলেন যে সেই মহিলা কারোর সঙ্গে কথা বলছে না তিনি খোঁজখবর নিলেন জিজ্ঞাসা করলেন যে এই মহিলা কারোর সঙ্গে কথা বলছে না কেন কারণ জাহিলি যুগের একটা নিয়ম ছিল যে কখনো কখনো মানুষ কারোর কথা না আবর বললেন যে কথা না বলে থাকা এটা অবৈধ এটা জাহিলি যুগের কাজ তুমি এটাকে ত্যাগ করো তুমি কথা বলো নসিয়ত শুনে মহিলা মানত ভঙ্গ করলো ভেঙে ফেললো এবং কথা বলল সে জিজ্ঞাসা করলো আপনি বললেন আমি একজন মহাজির মহিলা প্রশ্ন করল আপনি কোন গোত্রের মহাজির তিনি বললেন কুরাইশ গোত্রের মহিলা আবারও প্রশ্ন করল। কুরাইশের কোন গোত্রের আপনি কে প্রথমে যে মহিলা কথাই বলবেন সেবাকর কিছুটা বিরক্ত ঈশ্বরেই বললেন তুমি যাকে জানতে চাচ্ছ আমি হচ্ছি খালিফা তু রাসুল ইল্লা আল্লাহ রসুলামের খলিফা আমি হচ্ছি আউবাকর সেই মহিলা জিজ্ঞাসা করলো ইয়া খালিফাতু রাসুল ইল্লাহ হিয়া আল্লাহ রসুলের খলিফা अल्लाह तला जाहिलियतर पर सत्य वठिक धर्म सठिक दिन इसलमें दान कर अटल विचल थब महिला जाहिलियत समय देखे से आबा संगे से इसलाम के देखे कल दुट्टि विषय के तुलनामूलक विवेचना कर आग्रह जानते कि ये सत्य सठिक दिन कतदिन थे आउकर जवाब दिए बल जत दिन तुम्हारे इमामरा तुम नेता जा रा তারা সঠিক পদ গ্রহণ করে রাষ্ট্র টিকিয়ে রাখবে কায়ে সাধারণ একজন জিজ্ঞাসাগুলো যারা যখন কোন কথা বলে মানুষ সেগুলোকে মেনে চলে মহিলা বলল হ্যাঁ আছে আবু বলেন তারাই হচ্ছেন নেতা এবং হাদিসটি এসেছে বুখারিতে কালে এই হাদিস থেকে আবু বকরার আমাদেরকে জানিয়ে দিয়েছেন মহিলা সেই প্রশ্নের মাধ্যমে আমরা জানতে পারছি যে ততদিন পর্যন্ত মুসলিমরা সত্য ন্যায়ের উপরে সঠিক দিনের উপরে থাকবে যতদিন পর্যন্ত মুসলিমদের যারা নেতা তারা সঠিক পথ গ্রহণ করে তার উপরে রাষ্ট্রকে কায়েম রাখবে নেতৃত্বের অবস্থানে যারা মানুষ তারা যখন দূষিত হয়ে যান তখন সমস্ত রাষ্ট্র সমস্ত ব্যবস্থা সমাজ সব কিছু বিভ্রান্ত হয়ে যায় দুর্নীতি সব জায়গায় ছড়িয়ে পড়ে যতক্ষণ পর্যন্ত মুসলিমদের যিনি ইমাম খলিফা নেতা তিনি সঠিক পথের উপরে থাকবেন মুসলিম উম্ম সঠিক পথের উপরে থাকবে তিনি মানুষদেরকে সৎকারের আদেশ করবেন এবং যখন আল্লাহ তোমাদেরকে হেদায়াত করেছেন তখন কোন পথভ্রষ্ট ব্যক্তি তোমাদের কোন ক্ষতি করতে পারবে না যদি কোনো ব্যক্তি কোমরা হয়ে থাকে তাহলে সেই পথভ্রষ্ট ব্যক্তি তোমাদের কোন ক্ষতি করতে পারবে না কাজে তিনি লোকেদের একত্র করে বললেন যে হে লোকেরা তোমরা এই আয়াত পরে থাকো ঠিক কিন্তু এর অর্থকে অন্যভাবে বুঝে থাকো আমি রসুল্লাহ সাল্লাকে বলতে শুনেছি যখন লোকেরা জালিমকে অন্যায়কারীকে সীমালঘনকারীকে দেখার পরেও তাকে শাস্তি দেবে না তাকে বিরত করবে না তখন অচিরে আল্লাহ সমস্ত মানুষদেরকে একটি ব্যাপক শাস্তি আজবের সম্মুখীন করবেন চোখের সামনে অন্যায় ঘটবে এবং কাজে বাধা না দেয় আর বলতে শুরু করে আল্লাহ কোরআনে বলেছেন তোমরা নিজেদের দায়িত্ব নিজেদের উপরে এদুর রকম মান্দ্লা হ্যাঁ তোমাদের কোনো পথভুষ্ট ব্যক্তি কোনো ক্ষতি করতে পারবে না এটা হচ্ছে সেই আয়াতের ভুল অর্থ তিনি এ আয়তের এবং হাদিসের ব্যাখ্যায় তিনি বলেছেন আল্লাহ বলেছেন যে প্রথবস্ত্র ব্যক্তি তোমাদের কোন ক্ষতি করতে পারবে না এর মানে এই না যে সৎ আদেশ এবং অসৎ নিষেধ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে বরং এর মানে এটাই যে সৎ এবং অসৎ আদেশ এবং নিষেধ করার পরেও যদি সম্পর্কে কি বলেছেন রাসুল্লাহাম বলেছেন বলেছেন যে এই মতে একদল লোক কিয়ামত পর্যন্ত সত্য দিনের সংরক্ষণের উপরে যুদ্ধ করতে থাকবে এবং তারা বিজয়ী থাকবে যারা তাদের বিরোধিতা করবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না এই উন্নতের মধ্যে একটা দল থাকবে যারা সবসময় সত্যের উপরে বিজয়ী অবস্থায় থাকবেন এবং তাদের সেই বিজয়ী অবস্থায় থাকার কারণ কি কারণ তারা হকের উপরে লড়াই করতে থাকবেন যুদ্ধ চালিয়ে যাবেন সত্যের পক্ষে তারা কাজ করতে থাকবেন এই কাজের মাধ্যমে সৎ কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ করার মাধ্যমে তারা মন্দের উপরে বিজয়ী থাকবেন ক্ষতি মুক্ত অবস্থায় থাকবেন আবু করস্তিক এভাবে এই আয়ত্তের ব্যাখ্যা মানুষদেরকে শিক্ষাদান করতেন তৃতীয় ঘটনা একদিন একবার এক ব্যক্তি এসে আবু বকর রাসিদ্দিককে সালাম প্রদান করলো এবং সে বললো আসসালাম আলাইকা ইয়া খালিফাত রসুলিল্লাহ শুধুমাত্র আউবকরকে উদ্দেশ্য করে সেখানে অনেক লোক ছিল তাদের মধ্যে শুধুমাত্র আবুকরকে লক্ষ্য করে সে সালাম প্রদান করলো আউ্বকর সঙ্গে সঙ্গে তার ভুল সংশোধন করে দিলেন এবং তাকে বললেন যে এত মানুষকে বাদ দিয়ে তুমি শুধুমাত্র আমাকেই সালাম দিচ্ছ বরং তিনি বলো আসসালাম ও আলাইকুম এভাবে তুমি সবাইকেই সালাম দিতে পারবে চতুর্থ ঘটনা আবু বকর রাসিদ্দিক তিনি দেখলেন তার ছেলে আব্দুর রহমান কোনো একটি বিষয়ে তার প্রতিবেশীর নির্দেশ দিয়ে বললেন প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করো না কারণ তিনি বললেন কারণ এই বিষয়টাই থেকে যাবে ওয়াইয়া নাস আর মানুষ তো চলে যাবে অর্থাৎ এই যে মানুষের সঙ্গে লেনদেন প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ছোটখাটো বিষয়গুলো এখানে যে ভুল ত্রুটি হয়ে যাবে এই বিষয়গুলি থেকে যাবে তোমার আমল নামায় এক তুমি মারা যাবে তোমার প্রতিবেশী মৃত্যুবরণ করবে কিন্তু এই কাজগুলো থেকে যাবে এই আমলগুলো থেকে যাবে কাজে তাদের সঙ্গে কোনো বিষয়ে ঝগড়াঝাঁটি করো না যুদ্ধ করো বরং তাদের সঙ্গে সব ব্যবহার করো মানুষ চলে যাবে কিন্তু তাদের আমল থেকে যাবে এবং আমরা জানি আল্লাহ সুফাউল্লাহ বিচারের দিনে মানুষের এই সব আমলগুলোকে উপস্থাপন করবেন এবং সেইগুলোর বিচার তিনি করবেন সুবাহিক ওসালাম আলমসালিন আলহামদুলিল্লাহি রবিল্লা রেইন রফস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল youtubecom ডট কম